কুমতারক আলহামদুলিল্লাহ নবাহ মহমদ মহম্ম কমা আলা কামা সল্লাই ইবরাহিম আলি ইব্রাহিম ইনকাহিদু মজিদ আল্লাহ বারিকা মোহাম্মদালা আলি মুহাম্মাদ কমা বারক আলা ইব্রাহিম আলি ইব্রাহিম সম্মানিত ওলামাইাম দুরের এবং কাছের সম্মানিত দীনি বাই এবং বনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কুটি কুটি শুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমীন আমাদেরকে সলা তুলে আসার পরে নদা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ সুবহান হুয়া তালার দিন সম্পর্কে কয়েকটি প্রশ্নের আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই মহান রাব্বুল আলমিনের শর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআন ডট কমের অসংখ্য দর্শক শ্রোতা মহিবিন ভাই বোন রয়েছেন সারা বিশ্বব্যাপী আমাদের ভাইবোনেরা অনেক প্রশ্ন জানতে চান অনেক প্রশ্ন আসে আমরা আসলে এত প্রশ্নের নিয়মিত উত্তর দিতে পারি না আমরা পরবর্তীতে চিন্তা করেছি যে আমাদের ভাই যে আশা এতগুলো প্রশ্ন আমাদের কাছ থেকে জানতে চান আমরা এখান থেকে মাঝে মাঝে কিছু প্রশ্নের হইলেও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এই লক্ষ্যে আমরা আমাদের ফেসবুক আমাদের ফেজ আমাদের ওয়েবসাইট থেকে কয়েকটি প্রশ্ন আমরা আজকে উত্তর দেওয়ার জন্য বাছাই করেছি সবার প্রশ্ন হয়তো আমরা উত্তর দিতে পারব না তো যে কয়জন বাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের সময়ের সীমাবদ্ধতা সব কিছু মিলিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না কারণ আমাদের যে প্রশ্ন শত শত প্রশ্ন জমা হয়ে আছে ওই প্রশ্নের উত্তর দিতে গেলে একজন সারা দিন আর কোনো কাজকর্ম না করে শুধু ওই প্রশ্নগুলো নিয়েই স্টাডি করতে হবে আর উত্তর দিতে হবে আমরা যে কোটি প্রশ্ন আজকে উত্তর দেওয়ার জন্য বাছাই করেছি আমরা প্রশ্নগুলো শুরু করি প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হল সৌদি আরবের আল তায়েফ থেকে আমাদের সম্মানিত ভাই ইসরাফিল আলম তিনি প্রশ্ন করেছেন আলাইকুম শাইখের কাছে আমার একটা প্রশ্ন সন্তানকে কতদিন দুধ পান করাইতে হবে আমার স্ত্রীকে একজন বলেছে দুই বছর বয়সের পরও খাওয়ালে নাকি গুণা হয় এই ভাই যেটি জানতে চেয়েছেন খুব गुरुत्वपूर्ण एक विषय यार सकल मायरों जाना उचित सकल बाबारों सतान के कतदिन दुखपान कर यह बेपारे कुरने कारिमर आयात सही हादीगुलित आहलुल एलम पक्षटी मतमत पाव जाए एक मतामत हल परिपूर्ण दुई बच्चर सन्तान के दूधपान कर दई बसर पर्त आकटी मतमत हलो आढ़ाई बसर पर्त दई बस छय तो, दुटी मतेर फक्खे, फक्खे, रहे से। तो दुटी मतर पक्षे विपक्षे अनेक दलिल प्रमाण रही है तो दुईटी मतर मध्य सबसे अग्राधिकार योग्य एवं सही मत हल दई बस এবং আমরা সবসময় ওলামাই মাদিনাকে অনুসরণ করি আমরা বারবার বলছি এর আগেও যে আমরা ফেটি মাছ আলার ক্ষেত্রে যে সকল মাছ আলাগুলো একতালাপ রয়েছে এই ক্ষেত্রে আমরা সবসময় মদিনার ওলামাইকেরামদেরকে অনুসরণ করার চেষ্টা করি তো মদিনার ওলামাইকেরামদের মত হলো এই দুটি মতের মধ্যে প্রথম মতটি অর্থাৎ যেটি দুই বছর এটি হলো সর্বাধিক বিশুদ্ধ মতের পক্ষের দলিল গুলো খুব মজবুত এখানে আল্লাপাক স্পষ্ট করে বলছেন যে যে সকল মা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে হাওলাইনে কাম ও অর্থাৎ পরিপূর্ণ দুই বছর দুধ পান করাবে আল্লাপাক এখানে স্পষ্ট করে দিয়েছেন দুই বছর সুরাই লোকমানের ১৪ নম্বর আয়াত এখানেও আল্লাহ সুবাহ বলছেন ওয়া ফেসি আমি বছর দুই বছর পর্যন্ত তারা দুধ পান করাবে তাকে দুধ সারা করতে তার দুধ থেকে পৃথক করতে দুই বছর সময় লাগবে তো এখানেও আমাইনে দুই বছরের কথা বলছেন আর আড়াই বছরের যে বিষয়টি আসছে আল পনেরো নম্বর আয়াত আল্লাহ সুবান বলছেন ওয়াহামুহু ওয়া ফেসালহু সালা সাহারান যে তার গর্বধারণ এখানে মায়ের মর্যাদা আল্লাপাক বননা করতে গিয়ে বলেছেন তার মা তার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে গিয়ে ৩০ মাস তিরিশ মাস পর্যন্ত মা কষ্ট করেন এখানে লোক সালা আসু সাহারান বলছেন তিরিশ মাস তিরিশ মাস মানে আড়াই বছর এই কারণে কোন কোনো আহালুল এলেমেরা আড়াই বছরের কথা বলছেন কিন্তু এই আয়ারটি একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এখানে আল্লাপাক শুধু দুধ পান তিরিশ মাস বলেন নেই হামলহু ওয়া ফেসা প্রথম বলেছেন গর্বধারণ তারপরে বলেছেন দুধ তাহলে গর্ভধারণ প্লাস দুধ পান দুইটা মিলে ৩০ মাস তাহলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের আর কোনো তা আরুজ থাকে না মানে বৈপরীত্য থাকে না যে এখানে আল্লাহ পাক স্পষ্ট করছেন তার গর্বধারণ এবং দুধ পান তাহলে গর্ভধারণ ছয় মাস আর দুধপান দুই বছর আড়াই বছর গর্ভধারণ ছয় মাস কেমনে হয় পোকাহের মত হলো গর্ভধারণের সন্তান গর্ভধারণের ন্যূনতম সময় ছয় মাস ছয় মাসের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তো ওই সন্তান ওই স্বামীর হিসাবে গণ্য হবে না অর্থাৎ বিয়ে হয়েছে যেই দিন তার পরবর্তী ছয় মাস ছয় মাসের আগে সন্তান হয়ে গেছে পাঁচ মাসে কারো সন্তান হয়ে গেছে তখন এই সন্তানটা যে স্বামীর সাথে বিবাহ হয়েছে তার হিসাবে গণ্য হবে না এই সন্তানটা অন্য কারও সন্তান হিসাবে গণ্য হবে আর যদি এই তার সাথে বিবাহের ছয় মাস একদিন ছয় মাস দু দিন পরেও জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানটা ওই পুরুষের সন্তান হিসাবে বিবেচিত হবে এই সন্তান গর্ভধারণের ন্যূনতম বয়স ছয় মাস তাহলে আমরা ৩০ মাস থেকে ছয় মাস বাদ দিলে দুই বছর এই জন্য দুই বছরের দলিলটাই সবচেয়ে মজবুত আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার যে চারটি মধ্যে তিন মাঝাবের পোকাহামের মত হইল দুই বছর শুধু একটি মাঝহের পকেদের মত হলো আড়াই বছর তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ আহালুল এলম অধিকাংশ ফোকাহাই গ্রামের মত হল দুই বছর আমাদের একজন সম্মানিত ফির সাহেব বাংলাদেশের একজন স্বনামদন্ন ফির সাহেব যার লক্ষ লক্ষ মুরিদান রয়েছেন এবং একজন আমাদের সম্মানিত বক্তাবাই তারা দুইজনের নতুন একটি রিসার্চ প্রকাশ করেছেন সেই গবেষণাটি হল যে গাভীর ওলান একটা বাট থাকে চারটা আল্লাহ এখানে চার মাঝাব দিয়ে দিছেন গাভীর মধ্যে চার মাঝাব আছে ইসলাম হইলো একটা আর মাঝাব হইল চারটা এই জন্য ওলান একটা বাট হইল চারটা কিন্তু আবার আমরা থেকে ছাগলের বাট কয়টা তাহলে ছাগলের মাঝাব দুইটা দুই মাঝাব গরুর মাঝাব চার মাঝাব দুই মাঝাব আর অন্য প্রাণীর মাঝাব আলাদা আলাদা অনেক প্রাণীর কম বেশি আছে। বোঝা যায় মাঝাব ভিন্ন ভিন্ন আছে এক এক প্রাণীর এক এক মাঝাব তো আমরা গাভীর চার ব্যাট ঠিক আছে আমরা মেনে নিলাম যেহেতু এত বড় পীর সাহেব বলছেন এত বড় বক্তা বলছেন ওনাদের সানে যে আমরা মানব না কথা বললে উনাদের সানের খেলাফ হয় অনেক জায়গা আছে অনেক পদের লোকদের ক্ষেত্রে মিথ্যা শব্দ করা যায় না। উনি কথা আপনি বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা কথা বলা যাবে তার পদমর্যাদা এত ভারী সেখানে মিথ্যা শব্দ চলে না সেখানে বলতে হবে কথাটি সত্য নহে বুঝতে পারছেন সেখানে কিন্তু কথাটি মিথ্যা এই কথা বলা যাবে না কথাটি বলতে হবে কথাটি সত্য নহে মানে মিথ্যা শব্দটা তার সানে এখানে লাগানো যাবে না তো জন্য যেহেতু যে সকল ওলামাইকেরাম বলছেন ওনারা অনেক বড় সান মানের ওলামাইকেরাম ওনাদের সানে এরকম ভুল করছেন বা ভুল বলছেন এটা প্রয়োগ করা যাবে না এই আমরা মেনে নিতে হবে মানে নিলাম মানতে কোনো অসুবিধা নেই তা আমরা বাদ যেহেতু চারটা তো দুধও চারটা থেকেই খাবো বার আল্লাপাক ডিসেন্ট চারটা আমরা একটা থেকে খাব আর তিনটা খাবো না কেন আর তিনটা থেকে যদি না খাই একটা থেকে খালি দুধ দই আর তিনটা রেখে দিই গাবি এটা মারা যাবে বুঝতে পারছেন তালে ইসলামের শ্বাস হয়ে যাবো যদি খালি একটা খান আর তিনটা খাইলেন না তো ইসলামের শ্বাস রোলানে শ্বাস তালে ইসলামে থাকবে না এই জন্য বার থেকে খাইতে হবে এই আমাদের মত হইলো মদিনারুল আমাদের মাঝাব হইল আর যারা যারা অনেক দুধ দইছেন এরকম আছেন না আপনারা বেশি নাই দুই একজন আছে আমিও আছি আমিও ছাত্র জীবনে প্রতিদিন গাভীর দুধ দহন করতাম তাহলে আমারও কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতায় দেখেছি যে গাভীর চাই বাট থেকে কিন্তু সমানভাবে দুধ আসে না কোনো বাটের মধ্যে দুধ বেশি আসে কোনো বাটের মধ্যে দুধ কম আসে আবার দেখবেন কোনো বাটার থেকে মাঝে মাঝে রক্তও আসে এরকম দেখছেন না যারা দুধ দইছেন সময় কিন্তু দুধ আসে না মাঝে মাঝে কোনো বাট থেকে রক্ত বাইর আবার অনেক সময় কোনো বাট থেকে ময়লা দুধ বাই বিভিন্ন সমস্যা হইতে পারে চারটার মধ্যে যে কোন একটা বাদ। আচ্ছা আমরা বাক করে নিলাম যে এই কোণারটা হানাফি বাট এটা সাফি বাট এটা মালেকি বাট এটা হাম্বলি বাট চারটা এক গ্রুপ এক বাটার থেকে দুধ খাবে এখন দেখা গেলো এই যে হাম্বলি বাট যেটা পড়লো এটা হাম্বলিদের বাঘে যে বাটটা পড়ছে এই বাটটা থেকে রক্ত বাইর হচ্ছে তো ওনারা কি করবে দুধ না খাই বসে থাকবে আমলে বন্ধ করে দিবে কথা বলে না তাহলে তারা কি করবে তারা কি করবে অন্য বাটার থেকে খাইবে তারা দুধ খাওয়া বন্ধ মানে আমলে তো বন্ধ হয়ে যাবে তাহলে তারা অন্য থেকে হবে। আবার দেখা গেল এক বাটে কম আসতেছে আপনার ডেলি দরকার আধা কেজি ওই বাটের থেকে আসছে একশো গ্রাম তাহলে কি করবেন দুধ না খাই বসে থাকবেন তো না খালে তো আপনি পুষ্টিহীনতায় ভুগবেন এই জন্য কি করতে হবে যে বাটের থেকে দুধ কম আসতেছে এই বাটের দলিলটা যে এটা সহি আপনি সহি দলিল নিয়ে নিবেন সহি দলিল নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিবেন আর যেই বাটের থেকে দেখবেন যে রক্ত মানে এটা একবারে জাল এটার কোন দলিল নাই तो वोटाद दिए दूधेबा टोटाली बद दिए जे तीनटार मध्य भलो भलो आर मध्य जेटार मध्य सबसे भलो ओटा ग्रहण करबें तो खा हाटो ठीक थे सब ठीक मत चलो क्या एकटार मध्य ठीक कर नीन रक्त बाहर रक्त खाम पुज बाहर हि पुज खामे अपनारा बाहर तैयार अपुष्टीत बुकबं असुस्थत बुकबे এই জন্য যারা চার বাটার মধ্যে এক বাটার খায় তারা বর্তমানে অসুস্থ আর চার বাটার খাইলে বুঝতে হবে ইমানে আমলে কারণ এক বাটা না এক বাটের সমস্যা তো হতেই পারে এখন এই যে দুধ পানের কথা যেটা বললাম তিন বাট বলতেছে যে দুই বছর আর এক বাটের দুধে বলতেছে এক বছর এই আড়াই বছর এখন আপনি কোনটা নেবেন তিন ব্যাটারটাই নিব আমরা যেহেতু জমুর ওলামাই ক্যারাম অধিকাংশ ওলামাই ক্যারাম বলতেছেন যে দুই বছরটাই সহি এটা দলিল সহি এটার উপরে আমরা আমল করবো এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাজাহেব মদিনার ও যে মাঝাব আমরা বারবার বলি যে তানাক্কুল বাইনাল মাজাহেব এই তানাক্কুলের প্রয়োজনটা এই কারণেই এই জন্য হানাবি মাঝাবকেও তানাক্কুল করে হানাভি মাঝাব বানানো হয়েছে হানাবি মাঝাব কিন্তু এক মাঝাব না কয় মাঝাব তিন মাধ্যম যদি অনুসরণ করেন আপনি মাঝাবের বাহিরে না আপনি চারটা মাঝাবের তানাকুল করে একটা মাঝাব পলো করতেছেন সুতরাং ওলামায় মাদিনার মাঝাব মাঝাবের বাহিরে না মানে লাঝাবই না ওলামাই মাদা ওলামাই মাদা মূলত করতে হবে কারণ এটা কিছুদিন পর পর এটার ভিতরে কিছু ময়লা আবর্জনা ঢুকে যায় আপনার যত পরিষ্কার জিনিস হোক কিছুদিন ব্যবহার করতে করতে করতে করতে কিছু জিনিস ময়লা লাগবে আপনি ময়লাতে গেলেন না সব সময় অফিসে এসি রুমে থাকেন ভালো জায়গায় থাকেন তাও দেখবেন যে কাপড় সফটে ময়লা হবেই বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে এটা ময়লা আবর্জনা ঢুকবেই ঢুকলে পরিষ্কার করে নিতে হবে এটার নাম হল তারাক আলাম আলমিসাব এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছে এটি জনাব আব্দুস সালাম ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনার বিভিন্ন দিনই আলোচনা যথাসম্ভব শোনার চেষ্টা করি সেখান থেকে জেনেছি যে কোরআন মাজিদের সাতাশ বার সলা কায়েম করা এবং জাকাত দেওয়া আছে আমাকে কি দয়া করে এই চৌড়া এবং আয়াত নম্বর জানাবেন ইনশাল্লাহ জি ভাই আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তবে এটি জানানোর জন্য আমার যে সময় দরকার এগুলো খুঁজে খুঁজে বের করার এতটুকু সময় আমরা দিতে পারতেছি না এই জন্য আপনাকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি এখন ইন্টারনেটের যুগ আপনি ইন্টারনেটে গিয়ে যদি আরবি জানেন লিখে দিবেন আর চলায়াত জাকায়াতু মাত্রও না চলায়াত এবং জাকায়াত একসাথে যে সকল আয়াতে এসেছে ওই আয়াতগুলো ওখানে সাথে সাথে সব আয়াত নম্বর সহ চলে আসবে তো এই আধুনিকতার যুগে এই প্রশ্ন অন্যকে আরেকজনকে করে কষ্ট দেওয়ার দরকার আছে আপনি নিজেই তো বের করতে পারতেছেন এটা তো কঠিন কিছু না আমরা সবাই এখন ইন্টারনেট জানি ওখানে কত জায়গায় আছে সব একসাথে চলে আসবে এরপরে তিন নম্বর প্রশ্ন আমি যে ইমামের পিছনে নামাজ পড়ি উনি আমাদের নবীন দৌর পরে সাইয়ে দে না করে ওনার পিছনে কি নামাজ পড়া যাবে কাইন্ডলি একটু জানাবেন জি এই প্রশ্ন আপনার এক আনা এই প্রশ্ন শত শত বাইয়ের যে দৌড় দৌড় পড়তে গিয়ে সাইয়দানা অ্যাড করে পড়েন এই ব্যাপারে ওলামাই মাদার ফতোয়া হল শেখ সোহালে বিন আলুসাইমিন রাহমাহুল্লাহ শেখ বিন বাজ রাহমাহুল্লাহ ওনাদের পতোয়া হল নবী সাল্লসলাম সাইয়দ এটা সহি कारण नबीसरासलम बैठन आना सैयद हमी सैयद तो यह नबीसरा सलम के सईयेदना बला जाए तब येदना बोलते जो सलातर बाहिरे दरुद पड़ब तक सेदना जो कर ले गुना कलाते भितरे जख दरुद पड़ब तक नबी सल्लाम ए शाहबाइ कराम जे भाव पढ़े একটা শব্দ বাড়ানো যাবে না কমানো যাবে না সেখানে আল্লাহ সালে আলাহ মুহদিউ আলা আলে সেখানে যদি আল্লাহ সাল আলাহ সাইহাম্মদ ওয়া আল্লাহ আলহ সাইয়দানা মুহাম্মাদ এটা বললে গুনা হবে সেখানে বাড়ানো যাবে না কিন্তু এমনি মতলকভাবে নবিসর সালামকে সৈয়দানা বলা যাবে সৈয়দুল মুরসালিন ব্যবহার করা যাবে নিজে তার নাম বলছেন যে আনাজ সাইয়দ আরেকটি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাই শাহের কাছে একটি প্রশ্ন আছে আমি যদি নামাজের বাইরে দরদ পড়তে গিয়ে दरुदे इब्राहिम ना पढ़ी शुद्ध योटो दौर टी सल्लासल्लम बहुवार पढ़ी किर फजिलप पा मान योट दौद्ट कि दौर सर सब क्राइटेरिया पूरण कर मान साल सलाद की दे दयाबें कि दरुदे इब्राहिम ना पढ़े किर फजिलप पोट दरद पढ़े उत्तर दिल कृतज्ञ थकब जी भाई सलाातर भरे तो अवश्य नबी सलाम जो दरूद शिखे से पढ़ते ही दरुद पढ़ार अपशन नहीं बाहरे नबी सल्लास्ल्लम जो दरुदगुलखे से संक्षिप्त कर आल वाल्लम यहाबाई कैराम सलफेसर जुगे जुगे दरुदे संक्षिप्त रूप हिसाब से व्यवहार कर এটির যুগে যুগে সালপা সালহিন মহাদেসিন সবাই ব্যবহার করছেন এজন্য হাদিসের কিতাবে যতগুলো হাদিস আছে লক্ষ লক্ষ হাদিস প্রত্যেক হাদিসের মধ্যে আছে কলার সরি সল্ল্লাহু আলহিহাসাল্লাম আনিন নাবি ইয়ে সল্লাহু আলাইহু আসাল্লাম এই সল্লাহু আলাইহবাসাল্লাম এই দরুদের পরিবেষাটা একেবারে সাহাবাইকরাম থেকেই আসছে এজন্য জন্য সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বললে দরুদও হবে সালাম হবে कारण एर भरे सल्लाह आलह यटार मध्य दरुद वा साल्लाम व साल्लाम द्वारा सालामे तो सूतरा दूटाई एन भाई जानते चेहर जैसे हादीसे बोला दरुद फुटले तरह दसटा गुना माफ है दस ट रोमत बर्षण है दस मर्यादा बिद्दी है ये कथागुल आससे एगू एक क्षेत्र में पा तो सब दरुदे क्षेत्र प्रजोज्य তবে আপনি যত লম্বাটা পড়বেন ফজিলত তত বেশি পাবেন। কারণ এটা তো স্বাভাবিক আকলেই বলে ছোটটা পড়ি তো বড়টার ফজিলত পাওয়া যাবে না এজন্য জন্য বড়টা পড়লে ফজিলত বেশি পাওয়া যাবে তবে নুনতম ন্যূনতম এটা পড়লেও নুনতম ফজিলত পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আরেকজন ভাই জানতে চেয়েছেন কয়েকদিন আগে শাহেকের একটি বক্তব্য প্রকাশিত হয়েছে কবর জিয়ারতের বিষয় বক্তব্যটি থেকে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ তবে বক্তব্য থেকে কবর জিয়ারতের দোয়াটি পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হই নেই যদি দোয়াটি বাংলা লিখে দিতেন তবে আমার মতো সকল মুসল্লি উপকৃত হইত শাইখের বিভিন্ন বিডিওতে দোয়ার বক্তব্য থাকে যদি বিডিওর নিচে অথবা ওয়েবসাইটে দোয়াগুলি আরবি বা বাংলা দেওয়া থাকে তবে সকলে খুব উপকৃত হবে বলে মনে করি আমি শাইকের বক্তব্য থেকে দুইটি দোয়া যতটুকু বুঝেছি তা আপনার কাছে লিখে পাঠালাম দয়া করে সংশোধন করে দেবেন আমাকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আপনাদের ওয়েবসাইটে দিলে সকলে জানতে পারবে আল্লাহ আপনার এবং আমার পরিশ্রম কবল করুন আমিন জাদাক আল্লাহ একটা দিয়েছেন কব জিয়ারতের একটা দোয়া আসসালামু আলাইকুম দারা কৌমি মিনিন এই দোয়াটা দিয়েছেন আর একটা দিয়েছেন ওই যে রোগের রোগ মুক্তির যে দোয়াটা এই দুটা দোয়া তো এই দুটা দোয়া আমরা উচ্চারণ করে দিচ্ছি আর আপনি দোয়াগুলো আপনার দোয়ার যেই ছোট বইটা হিসনুল মুসলিম এই হিসনুল মুসলিম এই বইটির মধ্যে সুন্দর করে পাবেন আবার রিয়াদুসালহিন হাদিসের যে কিতাবটা এখানেও পাবেন قب زیارت دعاٹی ہمیں السلام علیکم دارین ونسا اللہ بکم لا اللہ تحریر والا تفکین مع اللہ قبرستان, معلق قبرستان পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান কোনটা বলেন তো দেখি কবরস্থান করে লেখা আছে তো আপনি এখান থেকে শিখে নিবেন আর রোগ মুক্তির যে দোয়াটি আজহেবিল্লাফা আল্লাহ সাকামা। স্যার একজন ভাই নাজমুল করিম মজুমদার ঢাকা সেনা নিবাস থেকে জানতে চেয়েছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন আমরা যখন নামাজের শেষ বৈঠকে বসি সুন্নত নকল তখন আত্মা হিয়া তো শরীফ আল্লাহমে আউজুবিকা দোয়া মাসুরা পড়ার পরে আমি কি ইসমে আজম এই দোয়াটি পরে অন্য দোয়াগুলি কি পড়তে পারবো জানালে উপকৃত হব সলাতের মধ্যে ফরস সলাত যেগুলো ফরশ সলাতে তা তারপরে দরুদ এবং দোয়াই মাসুরা যেগুলো নবী সাল সাম পড়েছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে শুধু সেগুলো পড়তে হবে সেগুলোর অতিরিক্ত পড়া যাবে না ফরসলাতের মধ্যে অর্থাৎ নবী সাল সাম পড়েছেন বলতে আল্লাহমানা আউজুবিকা মিন আজহাবিল কবর বা আউজুবিকা মিন পেতনাতেল মাসি হকদার জাল এগুলাই পড়তে আরো যেগুলো হাদিসে পাওয়া যায় আর নফল ন बाहि कुरान हादी जो दो आ सबगला दो पढ़ा जाए कुरान और हादीसे बर्णित सकल दोई दो चूर मध्य पड़ा जाते विषय जाना दरकार जो अन्न्य भाषा बांगला भाषा पढ़ा जाए कि ना बांगला भाषा पढ़ते ह्धारित सलाते रात बद दिए सलाते गायरते রাতেবা এবার মানি হল যেই সূন্নত সলাতগুলো ওয়াক্তের সাথে সম্পৃক্ত যেমন পজরের দুই রকাত শূন্যত আছে জোহরের আগে চারির একাত পরে দুই রাখাত তারপর আসরের আগে চারির তারপরে মাগরিবের আগে দুই রাকাত পরে দুই রাখাত এশার আগে দুই রাকাত পরে দুই রেকাত এই তারপরে চলাথুল ভিত এগুলা হলো শূন্যতের রাতেবা এবার রাত এখানে রাতে বা গাইরে রাতে বা দুটা মিলেই আমরা বলছি কিন্তু এখানে রাতে বা পরিবেষাটা হইল এগুলো হাদিস থেকে স্বীকৃত শূন্য ওয়াক্তের সাথে সম্পৃক্ত হাদিস দ্বারা প্রমাণিত শূন্য এইগুলোর ক্ষেত্রে বাংলা ব্যবহার করা ঠিক নয় ওলামাই মাদিনা শাইকবিন বাজ শেখ উসাইমিন রাহম রাহমুল্লাহ ওনারা বলছেন যে যদি বাংলায় বা অন্য কোন ভাষায় দোয়া করতে হয় তা আলাদা দুরাকাত নামাজ পড়বে আলাদা নামাজ পড়ে মানে আপনি এমন কিছু দোয়া করতে চাচ্ছেন যেগুলো সরাসরি কোরআন একমের আয় যে দোয়া সেখানে আপনি পাচ্ছেন না বা নবী সরামের হাদিসের যতগুলো দোয়া এসছে সেখানে আপনার দোয়াটা পাচ্ছেন না আসলে কিন্তু আপনার সব দোয়া ওইগুলোর ভিতরে আসে आरबीगूल कुरान हदी से आ दुआ कर लेना जीवन जा सबसे अपनी मन करते निर्दिष्ट किल्ला पाते तुर आलदा नफल नमज पढ़े से आनी बांगलाय बोलते दुई जगह एक दूर मध्य बोलते और एक हेजदार मध्य बोलते আরেকজন ভাই জানতে চেয়েছেন বাড়িতে মসজিদের ইমাম ও মুসলিরা ছায়ের অনুসারী আহলে সন্ন্যাতের শাহ মতিউর রহমান মাদানির বক্তব্যে শুনেছি ফজরের নামাজ জামাতে না পড়া मुनाफे एन प्रश्न हल चर्मिर अनुसारी इमाम पिछने नामा जाए जेहेतुरा एक एक्श तरिका जाना पथ पवार तरिका शर्टकाट जदि चर्मन एर अनुसार इमाम पिछने नामज पढ़ा ना जाए मस्जिद अनेक दूरे थके करणीय की दया उपकृत हो जानब इंजिनियर फमेद जी भाई जेट चेहस ओई इमाम सहेब जे फिर अनुसार ही हक जदि उनमें स्पष्ट आकिदागत सरक ना पाव जाए तो हमें चलातादाय असुविधा नहीं फिर अनुसार से देख दरकार जे फिर अनुसार ही हक আর আমরা কাউকে বলি না যে চর্মনার পীরের পিছনে নামাজ পড়বেন না আমরা এই ফতোয়া দিই না চর্মনায় পীরদেরও এই দেশে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অনেক অবদান আছে তাদের অবদানকেও আমরা অস্বীকার করি না সৈয়দ এসহাক রাহেমাহুল্লাহ তারপরে সৈয়দ ফজলুল করিম রাহেমাহুল্লাহ ওনাদের এই দেশে ইসলামের প্রচার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে আলমোলামা তৈরির ব্যাপারে ইসলামী রক্ষা করার ব্যাপারে যদি বেজালে না থাকতো তো আমরা সহি না থাকতো তো সহি পাবো কিভাবে এমন একটা সময় দেশে ইংরেজরা দীর্ঘ অনেক বছরই দেশ শাসন করেছে আমাদের দেশ তখন যদি এই সকল ফির না থাকতেন তাহলে ইসলামী তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি এগুলো ধরে রাখা সহজ বিষয় ছিল না দিনে হারিয়ে যাইতো ওই দেশ থেকে তাহলে বুঝা যায় ওনারা এই ওই আমালে অনেক কষ্ট করে করে গ্রামে গঞ্জে কত কষ্ট করে আমরা এখন গাড়িতে যাইতে কষ্ট হয় বিমানে যাইতে কষ্ট হয় এখন আমাদের বাইরা হেলিকপ্টারে যান কষ্ট দেখে তাহলে ওই সময়ে ওনারা কত কষ্ট করে গ্রামকে গ্রাম গিয়ে মানুষ তখন ধুতি পড়তো মুসলমান ধুতি পড়তো মুসলমান মানে ভিদি বিজাতীয় যত কালচার আছে সব কালচার মুসলিমের মধ্যে ঢুকে গেছে মুসলিম মাথা টুপি দিত না মুসলিম লুঙ্গি পড়ত না মুসলিম পাঞ্জাবি পড়তো না মানে ইসলামী তাহাজিব তামাত পুরাই ধ্বংস হয়ে গেছিলো ঠিক ওই মুহুর্তে আমাদের এই দেশে আপনার অসংখ্য ফিস সাহেব যেমন পুরপুরার পীর সাহেব শশার ফির সাহেব চর্মনার ফির সাহেব এরকম আরও অনেক উজানির ফির সাহেব এই তারপরে চট্টগ্রামের ফটিয়ার মুফতি আজিজুলক সাহাব রহমতুল্লা আলাই তারপরে আরও অনেক ওনারা ওনাদের সকলের বিশাল অবদান ওনারা ওই সময় অনেক কষ্ট করে এই দিনকে ইসলামী তাহব তাহজিবতা মাদ্যমকে টিকিয়ে রাখছেন আর ওনাদের বইয়ের মধ্যে দুই একটা জিনিস হয়তো কিছু জিনিস আছে যেগুলো হয়তো এখন আমরা বুঝতেছি যে এগুলা বা তাহিদের সাথে মিলতেছে না বা সুন্নতের খেলা ঠিক আছে ওগুলা থাকুক কিন্তু ওনাদের অবদান তো অস্বীকার করা যাবে না আজও এই দেশে ওনাদেরকে লক্ষ লক্ষ মানুষ মোহ্বত করে লক্ষ লক্ষ মহিব্বিন আছে ওনাদের আমরা ওনাদের মুরিদানদেরকে ওনাদেরকে সবাইকে আমরা মহব্বত করি কারণ আমাদের দাওয়াতের মানহাজে হইল যে আমাদের সাথে কোনো ব্যক্তির কোনো দলের কোনো মতের বিরোধ নাই আমরা বিরোধিতা করি কিসের শিরিক আর বেদায়াতের আর আমরা পক্ষে কিসের তাও হিদার সুন্নতের তাহলে আমরা তো শরমান আর সাহেবের বিরোধী না বরং শর্মান আর সাহেব আমাদের বন্ধু উনিও মুমিন আমরাও মুমিন উনিও সুন্নি আমরাও শুন্নি কোন জায়গায় যদি শিয়াদের বিরুদ্ধে আমাদের অবস্থান হয় তো উনি কি আমাদের বিপক্ষে অবস্থান নেবেন উনিও সুন্নিদের পক্ষে আমরা সুন্নিদের পক্ষে তা আমরা তা এক দলের মানুষই হ্যাঁ অর্থাৎ আমরা না বুঝার কারণে আর দেখা যায় ধারণা করে কথা বলি একজন আরেকজনের বিরুদ্ধে মানে সরাসরি না বুঝে ধারণা প্রসূত কথা বলার কারণে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক দূরের আসলে আমরা দূরের না আমরা একই এবং আমরা যারা দাওয়াত দাওয়াত আল্লাহর কাজ করি ওনারাও দাওয়াতর কাজ করে তাহলে ইমাম সাহেব যদি চর্মনার পিরর অনুসারী হয়তো অসুবিধে কি আপনি তার পিছনে চলাতালি করবেন যদি স্পষ্ট দেখেন যে তিনি সরাসরি সেরেক করতেছেন তাহলে আমরা ওই ইমাম সাহেবের বিরুদ্ধে না বা আমরা ওই ফিজ সাহেবের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে সিরকের বা শেরিক করতেছে আপনি এই জন্য তার পিছনে চলা তালাই করতে পারবেন না আর বেদাতের ব্যাপারে শেখ সো আলিবিন ওসাইমিন রহম্লাহ এবং শেখ বিন বাজ রহম্লা ওনারা বলছেন যদি ইমাম সাহেব বেদাত করে বেদাত করলেও তার পিছনে নামাজ পড়া যাবে এই বেদাতের কারণে মুসল্লির নামাজ নষ্ট হবে না ওইটা ইমামের বেদাত ইমামের সাথে মুসল্লির বেদাত মুসল্লির সাথে তবে শেরেক করলে সেক্ষেত্রে না যদি স্পষ্ট গোপন গোপন সেরেক প্রকাশ করে না লুকায় রাখে তাহলে ওই গোপনীয় সেরেক তালাশ করা আমার আপনার কাজ না উনি যদি প্রকাশ্যভাবে সেরেক লিপ্ত না হয় তাহলে কোনো অসুবিধা নেই আমরা জানি ফজরের চার রাখাত জোহর বারো রাকাত, আসর আট রাখাত মাগরিব সাত রাখাত এশা এনভীর পনেরো রাখাত এখন মাইক কোশ্চেন অনেক হজুর অনেক রকম বলেন কিন্তু আমরা তো এত কিছু জানি না যদি দয়া করে বলে দিন কোন নামাজ কত রাখাত পড়তে হবে তাহলে আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আর আমি আপনাদের জুমার খোঁজ ওয়াজ নিয়মিত শুনি ইনশাল্লাহ আমি উত্তরের অপেক্ষায় রইলাম জি আলহামদুলিল্লাহ আপনি যেটা বলছেন এটার মধ্যে একটু গলত আছে সেটা হলো বলছেন যে পজারের নামাজ চারিরাখাতজারের নামাজ দুই রাখাত मान शुद्ध फरजटा के ओ वक्त नाम अनेक धरण सुविधा आबीस हादीसे बोल, बोल फुई जोहर चार फरजगुल कारण जे लोकटा नामज पड़े ना ये लोकटा जो शुनबे जो फजरम नाम जोहर चारे असर चार रेखा मगरीब तीन रेखा ऐसा चार रेखा এ লোকটা বলবে যে তো বেশিক্ষণ সময় লাগবে না আর যদি বলেন এই লোক বলবে যে না পড়তে পড়তে তো অনেকক্ষণ লাগবে তো এই ভাইকে বলবেন যে চারি রেখাত পরে চলে যাক দেখবেন যে চারি রেখাত পড়তে পড়তে উনি আশেপাশে দেখবে যে কিরে আমি চারি রেখাত চলে যাই সবাই দেখে আরো পড়ে তো কি পড়েন तक दावत दीब भाई था आगे सुन्नत आगोल जो पड़ते हैं तरफ मैदान फरजी घाटती है तरह की मैदान में फजिलत मर्यादा बाढ़ार ए रकम दरकार तक देखें निजे सून्नत नफल सब पड़े को बदना क्योंकि आगे परस दिखे नहीं आसते बसिगे ब देखा ना तब फजर चारे परसापे मदा जोहर चारे परस आगे चार पर छः शून्ते मक्कादा आसर नाम चारे मागरीब हल तीन रेत परसापन्नते मक्का कदा ऐसा हलो चारे परस এরপরে আরেকজন ভাই জানতে চেয়েছেন। আমি সে করেছি কিভাবে সহি তাওবা করব। করবো এর সঠিক পদ্ধতি জানতে চাই দয়া করে আনসার দিবেন যে সেরেক করেছেন কিভাবে সহিত তাওবা করবেন সিরকের সহি হওয়া হল তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হলো সেরেক ছেড়ে দিতে হবে যে সেরেকটা আমি করতাম এ সেরেকটা আজকে থেকে ছেড়ে দিব দ্বিতীয় কাজ হলো ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আর কখনোই সেরেক করব না তৃতীয় কাজ হলো অতীতে যেটা করে ফেলেছি এটা সংশোধন করে নতুনভাবে আবার ইমান আনতে হবে ইমান এনে আল্লাহর কাছে এস্তেক শুরু করতে হবে কারণ শেরকের কারণে ইমান নষ্ট হয়ে যায় তাহলে আমি যে সেরেক করেছি এটার কারণে আমার ইতিপূর্বে ইমানও নষ্ট হয়ে গেছে আমলও নষ্ট হয়ে গেছে সেরেক ইমানকেও ধ্বংস করে দে আমলকেও ধ্বংস করে দে তাহলে তা এতদিন যখন আমি সেরেক করেছি আমি মুসলিম ছিলাম না নামে হয়তো মুসলিম ছিলাম কিন্তু আসলে প্রকৃতভাবে আমি মুসলিম ছিলাম না অমুসলিম ছিলাম তো সুতরাং আমি এখন তবা করে ইমান এনে এখন থেকে ইসলামের উপরে চলার চেষ্টা করবো এটাই হলো কত কত রাখাত একটু জানতে চাই এই ভাই জানতে চেয়েছেন দলিল সহকারে পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নত তাহলে আমরা একটু দলিল সহকারে বলি কোন মুসলিম ব্যক্তি যদি দৈনিক আল্লাহর উদ্দেশ্যে বারোর রাকাত। সুন্নত নামাজ ফরজের বাহিরে যদি আদায় করে ইাহু বাইতান আল্লাপাক তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করেন তাহলে দেখেন সুন্নত নামাজের কত ফজিলত। দৈনিক কয় রাকাত বারো রাকাত তাহলে বারো রাকাতের মধ্যে দুই রকাত হল ফজর ফজরের ফরজের আগে দুই রাখ এই দুই রাকাতের অনেকগুলো দলিল আছে সবকিছুর চাইতে উত্তম হানাল এখানে দুই রাকাত বলতে সুন্নদ দুই তারপর সহিয়াল বোখারি এবং মুসলিমের হাদিস আসছে আন্না রসুল্লা সাল্লাম কানাইজা আজ মুহে যখন আজান হয়তো আজান দিত ফজরের পজর আরম্ভ যেত নবী দুই রাকাত সংক্ষিপ্ত হালকা সুন্নত সলা দাদাই করতেন অর্থাৎ প্রথম রাকাতে কুলিয়া ইহালকা ফেরুন দ্বিতীয় রাখাতে পোল হাল্লা লম্বা চূড়া পড়তেন না অত্যন্ত সংক্ষেপে দুই রাখা দাদাই করতেন এরকম অনেকগুলো হাদিস আসছে যেগুলা দ্বারা প্রমাণিত যে জোহরের সুন্নত দুই রেখাত যোহরের সুন্নত আগে চার পরে দুই রেখাতের দলিল যেমন মুসলিমের হাদিস কানা নিসাম ইউসল্লি ফি বাইতি কাবলা জোহরে আরবান আশার দিলত বলেন যে আমার ঘরে রাসোরাম জোহরের পূর্বে চারিরা চলা আদায় করতেন সুমাইয়া খরু এরপরে মসজিদে চলে যেতেন করতেন সুমাইয়া এরপর আবার ঘরে ঢুকতেন এবং দুই চলা দাদাই করতেন অর্থাৎ গড়ে মসজিদে যাওয়ার আগেও নবিসাম ঘরে চারিরাখাত আদায় করতেন আর মসজিদ থেকে ঘরে এসেও দুই রেখা আদায় করতেন তাহলে এখানে বোঝা যায় আগে চারিরা রাকাত। পরে দুই আরেকটি হাদিস আসছে আবু দাউরিজের মধ্যে আদায় করে হার্নার আল্লাপাকামের আগুন আগুনকে হারাম করে দেন সোহান এই হাদিসে আমরা পাই আগে পরে ও চারির এজন্য পরে আমরা পরে দুই রেকাত পরে যদি সময় থাকে এখানে মহাদেশ মত হলেও বারো রাকাত বলছে না বারো রেখাত আট হয়ে যায় আট হইলে মিলবে না তাহলে আগের হাদিসে যেটা বলা হয়েছে আগের চার রেখাত পরে দুই রেখাত ওইটা হলে বারো রেকাত মিলে এজন্য আমরা দুই রেখাত শূন্য তে মহ্কা ধরি আর বাকিগুলা শূন্য তে গাড়ি মহাকাদা শূন্যা এই জন্য এই হাদিস আগে পরে আচ্ছা আরবান আল্লাহাক ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি আসরের আগে চারির একাত আদায় করে সুহান আল্লাহ তাহলে এখানে নাম দোয়া করছে যে চারিরা কাত যে চলা তাদাই করে তাহলে এই চারিরা কাত হলো শূন্যতে জায়দা এরপরে আসে মাগরিবের সুন্নত মাগরিবের হইল আগে দুই রাখ শূন্য পরে দুই রেখ শূন্য আগের দুই রাখা হলো শূন্যতে গায় জায়দা শূন্যতে জায়দা মানে গাইরে রাতেবা আর পরের দুই রাখা হইল শূন্যতে মহাক্কাদা আমার কথা বুঝতেছেন মা গ্রীবের আগের দুই রেখাত শূন্যতে কি হবে না ফটলে কোনো গুনা হবে না আর পরের দুই রাত শূন্যতে মক্কাদা আচ্ছা এটার দলিলটা একটু পরে দিতেছি মা গরিবের আগের দুই রকাতের দলিল পরের দুই রেখের দলিলটা দিয়ে দিয়ে আগে বোখারি এবং মুসলিমের মধ্যে আছে অর্থাৎ এই দুই রা কাতই হলো মাগরীবের সুন্নত মাগরীবের পরের সন্নত এই দুই রাত আর এসার সলিমের একটা হাতিস আসছে ভাই না করলে আ জানাই ভাই না করলে আজনে চলাত ভাই না করলে আ জানাই নে সলাত প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে তো এশারও তাইলে আজান একামতের মাঝখানে চার রেখা তো হইতে পারে ছয় রাখা তো হইতে পারে পারে রাখা তো হতে পারে যা পারে এশার আজান এবং একামতের মাঝখানে আর পরের দুই রেকাত সহিয়াল এবং মুসলিমে এসেছে এখানে আব্দুল্লাহ যা আমরা রাসোরামের সাথে আচ্ছা এরপরে জুমার টাও বলে দি জুমার আগে হলো নির্দিষ্ট কোনো সুন্নত নাই একটাই সুন তাহুল মসজিদ তাহিয়তুল মসজিদ এটা সব সময়ের সূন্নত খালি জুমা সুনত না এটা মাসজিদে ডুকলে যে কোনো সময় পড়তে হবে তো জুমার দিনে যখন আমরা মাসজিদে ডুব তখন দুই রাত তাহিয়াতুল মাসজিদ এরপরে ইমাম খোদ্ দাঁড়ানো পর্যন্ত যত রাকাত পাড়ি পারি সুন্নত পড়তে থাকব। দুই রাত দুই রকাত করে দুই রেখাত চারির একাত ছয় রকাত আট রাকাত দশ একাত বারো রাখাত যা পারি এগুলা এখানে নির্দিষ্ট কোনো সূন্নত নাই আর জুমার পরে দলিল যেমন সেই জন্য জুমার পরে চার সল্লা আদায় করে আবার আরেকটা হাদিস সহিখারি এবং মুসলিমের সোল্লাই তোমার জুমা জুমার পরে আমরা রসুলের সাথে দুই রেখাত আদায় করতাম তা আশারাদিল্লা এটা সমাধান দিচ্ছে না আশারাদিলতা বলছেন যে নবিসাম যেদিন মসজিদে আদায় করতেন সেদিন চার রেখাত আদায় করতেন আর যেদিন আমাদের হুজরা এসে আদায় করতেন সেই দিন দুই রেখাত আদায় করতেন তাহলে দুই রেখাতের কথাও ঠিক আছে চার রেখাতও ঠিক আছে এবং এখান থেকে মহাদ্দ কারণ বলছেন সুন্নত নামাজ গড়ের থেকে মসজিদ থেকে গড়ে পড়লে ঢাবল সাম মসজিদে পড়লে চার রেখাত পড়তেন আর বাসায় পড়লে দুই রেখাত তাহলে জুমার শূন্য আমরা পেয়ে গেলাম একটা বাকি সম্মানিত ভাইয়েরা হাদিসে পান না তো যারা পান না আলহামদুলিল্লাহ তারা পটবেন না যেহেতু হাদিসে পান না পটবেন কিভাবে যারা পাইছেন তারা পড়বেন তাদেরকে তো আমরা বাধা দেওয়ার অধিকার নাই তারা হাদিসে ফাইসে তারা পড়বে আর আজান কামাতের মাঝখানে মিনিমাম এতটুকু সময় রাখতে হবে যাতে মুসল্লিরা অজু করে দুই রাকাত নামাজ পড়তে পারে ঠিক মাগরিবেরও আজানের পরে এতটুকু সময় রাখতে হবে যে সময়ের মধ্যে একজন মুসল্লি অজু করবে দুই রাকাত নামাজ পড়বে তারপরে জামা শুরু করাটা মোস্তাহাব তো এখন এরপরে এই এই জায়গাটা তো ফাঁকা থাকবে কথাটা আমার বুঝতেছেন মানে আজানের পরে একামতার আগে তো আমি অজু করার জন্য এবং নামাজ পড়ার জন্য জামাত শুরু এখন যারা হাদিস পাইছে তারা দু রেখাত পড়বে পড়তে চাইলে আর যারা পায় নাই তারা বসে থাকবে এখানে তো ঝগড়া করারও কিছু নাই মারামারি করারও কিছু নাই এটা নামাজ আর নামাজ পড়লে তো যে কোনো সময় নামাজে বাধা দেওয়া যায় না তারা নামাজ পড়তেছে হাদিসে পাইছে এই জন্য পড়তেছে আর যারা পান নাই তারা পড়বে না আচ্ছা এখন আমরা কয়েকটা হাদিস দেখব আসলে হাদিসে যারা পড়ে তারা কোথায় পাইল এই হাদিসটার নাম কি হ্যাঁ বখার শরীফ দ্বিতীয় খণ্ড। এটা আবার প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশন এটা আবার কারো বানানো তানানো না বা অন্য কোথাও থেকে আসে নাই বোখারিটা এখন অনেকে বানায় এই জন্য এটার মধ্যে লেখা আছে ইসলামিক বাংলাদেশ আচ্ছা এই বখারির দ্বিতীয় খন্ডের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা চারশো ছয় নম্বর অনুচ্ছেদ বাব ইমারি রহমা বাবের শিরোনাম দিয়েছেন বাবু কাম বাইনাল কামাল আজানের ব্যবধান কতটুকু এটা হলো বাবের শিরোনাম এই অনুচ্ছেদে বলেছেন জানাই সলাত এই হাদিস গুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনাদেরকে কোন মসজিদে যায় যখন আদায় করা শুরু করবেন শিখে রাখবেন বলতেছেন প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে প্রত্যেক একামত আজান এবং একামতের মাঝখানে হাদিসটা আনা সিবনে মালেক রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কানাল আল ইজা আজ আমাদের মসজিদ যখন মুয়াজিন আজান দিত তারা মসজিদের গিয়ে দাঁড়ায় থাকতেন্লার কাবলাল আর যে সময়টা নবী আসতে বিলম্ব এই সময়ের ভিতরে হুজরা থেকে বের হবেন এই জন্য তারা অপেক্ষা করতেন যে এরপরে নবিসাম আসলে মাগরীবের জামা শুধু তাহলে বোঝা যায় আজাহানের সাথে সাথে আসতেন না একটু পরে আসতেন এই সময়ের ভিতরে তারা খুব দ্রুত তাড়াতাড়ি দুই রাখ সলা আদায় করে নিতেন আচ্ছা এরপরে চারশো নম্বর অনুচ্ছেদটা বাবু বাইনা কুল্লে আজানিমান शोन देखना सात शाश नम्बर अनुच्छेद इमाम बुखारी रमी एक बाबर शुरोन दिए बाबू सलाते कबल मीबर आगे सलाद सम्पर् এই বাবের শিরোনামে হল বাবু সলাতে কাবলাল মাগরিব মাগরিবের আগে সম্পর্কে। এই বাবের মধ্যে ইমাম বখারি রাহিমা দুটি হাদিস এনজ প্রথম হাদিসটা টা আবদুল্লা বিনাফল এগারোশো নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ১১১২ নম্বর হাদিস নবিসাম তিনবার বললেন সল্লু কাবলা সলাতেল মারিব সল্লু কাবলা সোলাতেল মা তোমরা সলাতুল মা এরপরে গ্রহণ না করে অর্থাৎ লিমান শাহ এই জন্য বলছেন যাতে লোকেরাইটাকে সুন্নতে মোয়াক্কাদা বানায় না ফেলায় আচ্ছা এরপরের হাদিসটা দেখেন এগারো নম্বর হাদিস একজন প্রখ্যাত তিনি বর্ণনা করতেছেন তা নাম হল আমের আল জুহানি তিনি বলেন আমি একজন বড় সাহাবি উকবা ইবনে আহমের আল জুহানি রাদ আল্লাহ উনি অনেক বড় সাহাবি অনেক বড় মহাদিস এই সাহাবির কাছে একটা বিচার নিয়ে আসছি আমি কে বলতেছেন নাম হল আবু তামিম রাহিমাউল্লা আসি বলতেছেন আল্লাহুকামিনে কাবলা মাগরিব এসে বলতেছে দেখেন अब तमिमे मीबर आगे नाम सकल साबा पड़त আবু তামিমে পড়ছে অসুবিধা কি এটা তো আমরাই পড়তাম সাহাবিরা সময় তা এবার এই সাহাবি বলতেছে আপনারা যদি পড়তেন এখন পড়েন না কেন আপনারা এখন পড়েন না কেন তো উনি বলতেছে আর সগল সগল বুঝেন তো হ্যাঁ মার্শাল কারণ আমাদের দেশের যারা আরব দেশে কাজ করতে যায় কয় সগল লাইন সকল মাফি মানে চাকরি নেই কাজ নাই এজন্য জন্য সগল লাইন তো এখানে এই সাহাবি বলতেছে আর সকল মানে আমাদের সকল এত বেড়ে গেছে কাজকর্ম এত বেড়ে গেছে ব্যস্ততা এত বেড়ে গেছে আমরা এখন সময় পাই না এজন্য পড়তে পারি না তাহলে এখানে ওকবাইবনা আমেরাল জুহানি কয়েকটা বিষয় স্পষ্ট করছেন যে এটা মানসুখ হয় নাই এটা এখনো সুননত আব তামিম যেটা করতেছে ঠিকই করতেছে কিন্তু আমরা সময়ের কারণে সগলের কারণে পড়তে পারি না কিন্তু আমরা পড়তে পারি না দেখি যে এটা মানসুক হয়ে গেছে বিষয়টা এটা না এটা এখনো সুন্নত এবং এই হাদিস গুলো সহিয়াল সম্ভাবনা ইমাম ইবনি ইউসুফ আল বালখি ইমাম ইবনি ইউসুফ আল বালখি উনি ইমাম মোহাম্মদের ছাত্র আবু ইউসুফের ঘনিষ্ঠ বন্ধু ছিল উনি সবসময় মাগরিবের আগে অর্থাৎ আল্লা আবেদিন ২৭ নম্বর পৃষ্ঠা এরপরে এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস আছে এই আপনার মাগরীবের চলাতের ব্যাপারে তারপরে আমাদেরকে দেখতেন তিনি নিষেধ করতেন না আমাদেরকে নির্দেশও দিতেন না মানে এই দুই রেখাতে নিষেধ করতেন না আবার নির্দেশও দিতেন না এটা হলো মোস্তাহাব নামাজ আপনি পড়লে স্বাভাব হবে না পড়লে কোনো আমাদের যে সমস্ত ওলামাইকেরা বাধা দেন তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন ওই হাদিসটা একটু ভালো করে জানা দরকার যখন আপনার সামনে ওই হাদিসটা পেশ করা হবে তা আপনি কি জবাব দিবেন। সব জায়গায় পুরো বাংলাদেশ কারণ আমাদের সাথে এক জায়গা থেকে সাপ্লাই হয় যে সাহবাহাম বোগলের নিচে মূর্তি দেখছে দেখবেন যে পুরা বাংলাদেশে ৬৬ জেলার গ্রামে গঞ্জে যাই দেখবেন একই কথা আবার শুনবেন যে গাভীর ওলান একটা দেখবেন যে সারা বাংলাদেশে কথা একটাই এগুলো এক জায়গা থেকে সাপ্লাই হয় সারা বাংলাদেশ অন্ধভাবে অনুসরণ করে মা গ্রীবেরা নামাজ পড়তে দেয় না অনেক মসজিদ আছে যাতে কেউ নামাজ পড়তে না পারে তো একটা হাদিসকে দলিল পেশ করেন ওনারা সবাই হাদিসটা হলো আত্মানী রাওয়াহতারী ফিল্ম হাদিস নম্বর আট হাজার হাদিসটা হলো বরায়দার আদি আল্লাহ বর্ণনা করেছেন রাসুলাই মাঝখানে সলাত আছে সলাত আছে সলাত আছে তিনবার বলছেন লিমান শাহ বলছেন এরপরে তবে বলছেন মাগরীব সারা ইল্লাহ জিকিরের দলিল পাওয়া গেছে ইল্লাল মাঘরীব বলছে এখানে ইরিব আচ্ছা এটা হলো সবচেয়ে বড় দলিল এই সম্পর্কে আমাদের বিশ্লেষণ দিয়েছেন সেটা হলো এই হাদিসের একজন রাবি হল হাইয়া নিবনে ওবায়দুল্লাহ এই রাবির কারণে সমস্ত মহাদেসেনেকেরাম বলছেন এই হাদিসটা দইফ এই হাদিসটা কেউ কেউ বলছেন আর কোথাও আসে নাই মা তনি আসে ইল্লাল মাগরিব আসছে বোঝা যায় কোনো একজন ওই মাগরীবের সুন্নত বিরোধী ছিল উনি ইল্লাল মাগরীব যোগ করে দিছে বুঝতে পারছেন মানে এটা ছিল না হাদিসের মধ্যে এই জন্য কারণে আর অন্য জায়গায় আসে না শুধু তবা রানির মধ্যে আসছে আর মহাদেজনা কেরমের একটা নীতিমালা হলো যদি একই সহিদ দশ পনেরো বিশ জায়গায় আসে কোনো জায়গায় ওই শব্দটা নাই এক জায়গায় আসছে বুঝতে হবে যে এই জায়গায় কোনো বেজাল ঢুকছে এই জন্য আসছে এই আর এখানে এই হাদিসটা স্পষ্ট দই হিফাদিস দিয়ে তো ওই হাদিস মুসলিম করা যাবে না যায় না সুতরাং ইল্লাল মাকরিবের হাদিস দিয়ে ওই ওই হাদিসগুলো মানসুক হবে না ওই হাদিসগুলো নিষিদ্ধ হবে না আর ইল্ল মাকরিবের হাদিস যদি সহি হইতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে মাকরিব পড়া লাগবে না অন্য সব আজানা কামতার মাঝে সবাই বলছেন একটা নীতিমালা হলো মানে ইতিবাচক আর নেতিবাচক এরকম দুই ধরনের হাদিস থাকলে ইতিবাসক হাদিস প্রাধান্য পাবে তাহলে আগের হাদিস গুলোতে ইল্লাল মাঘরিব নাই আগের ইতিবাসক ইতিবাচক সভ্য হারী মুসলিমের গুলা এটার নেতিবাচক অগ্রাধিকার ভাবে কোনটা ইতিবাচক এটা তারপরে বলা হয়েছে যে বিশেষ করে সহি হাদিসগুলোর বিপরীত আর একটা রওয়ায়েত পাওয়া গেছে এটা বা কয়েকটা রওয়ায়েতে আসলেও কিন্তু মানে এখানে ওই আবদুল্লা বিন হাইয়া নিবনে ওবায়দুল্লাহ উনি সব জায়গায় আছে যাকে কেন্দ্র করে হাদিসটা দই পইছে ওই রাবি সব জায়গায় আছে তাহলে বোঝা যায় এই কাণ্ডটা এই রাবি করতে পারে মহাদাম সন্দেহ পোষণ করছেন কিন্তু কোনোদিন কাউকে অভিযুক্ত করতেন না শুধু বলছেন যে ওনার নাম উল্লেখ করছেন যে ওনার কারণে এই হাদিসটি দই আচ্ছা সর্বশেষ আমরা এটি আর লম্বা করব না আমরা ওলামাই মাদিনের ফতোয়া শুনি যে আমরা তিনি বলছেন আগে কোন সুন্নত রাতে বা নাই লিয়া তবে মানুষের উচিত কারণিস যারা ইচ্ছা করে তাদেরকে পড়তে হবে আর ফতওয়ালনা আদায়েমাহ ওনারা বলছেন এটা এসতেবাব দুই সলাত আদায় করা এটা মুস্তাহাব শাহেকিন বাজ রাহমাহুল্লাহ বলছেন ওয়া সলায় আজানিল মারীব ও কাবলাল একামা সুন যে মাথের আগে সল্লু কাবলাল মাগরিব। তাহলে বোঝা যায় যে মাগরীবের এই পরজের আগে দুই রকাত সলাত আদায়ের ব্যাপারে দলিল প্রমাণ আছে তো যারা দলিল প্রমাণ পাবেন তারা মাঝে মাঝে পড়ার জন্য চেষ্টা করবেন মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে ছেড়ে দিবেন কন্টিনিউ পড়লে আবার যেটাকে বিশেষ শূন্যত মোহাকাদা করার নাই সেটাকে আমরা আবার শূন্যত মোয়াক্কাদা বানাই ফেলব আরেকজন ভাই অনেক লম্বা প্রশ্ন করেছেন জাকায়াতের ব্যাপারে একেবারে দুই ফিস্টা বিপি তো জাকায়াতের ব্যাপারে এখানে আমি পরে দেখেছি এগুলো বিশেষ করে এই আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রাহমাউল্লাহর একটা বই আছে যে এই ওসর একটা সব পাবেন। আর আরেকজন ভাই লিখেছেন আমি আহিস মসজিদে নামাজ পড়েছি এবং তাদের সাথে বেড়াই কিন্তু তারা দেখি আসার পরে এশার দুই রেখাতের পরে ভিতরে একাতন পড়ছে এক রাখাতাম অনেক নামাজ পড়ে লাস্টে গিয়ে এক রাকাত পড়ে এটাকে বেজট করতেন তো উনার তো কোনো নামাজে পড়া হয়নি বেজট হবে কিভাবে এ ভাই এটা জানতে চাইছেন এই ক্ষেত্রে ওলা মাইক্রামার আহলুল আলহামদের মত হলো আসলে ভিত্ত্ব সর্বশেষ চলাত এই জন্য শুধু এশার দু রাকাত পরেই এরকম এক রাকাত পড়াটা ঠিক না এটা উত্তম পদ্ধতি না যদি আমরা এশার দু রেখাতের পরেই পড়তে চাই তাহলে মিনিমাম তিন রেখাত ভিতির পড়ব তাহলে তিন রেখাত পড়লে দুই রেখাত পড়া হলো দুই রেখাতকে পরে এক রেখাতে ভিতির করে দিল বেজট করে দিল আর যদি মানে এক রাকাত পড়তে চাই তাহলে আমি নামাজে পড়লাম না এই জন্য মিনিমাম ওই ক্ষেত্রে তিন রাকাত পড়াটাই উত্তম তবে কেউ এক রাকাত আদায় করলেও তার ভিতির আদায় হয়ে যাবে আরেকজন ভাই জানতে চেয়েছেন ইসলাম সম্পর্কে আমি কিছু জানি না ইসলাম সম্পর্কে জানতে চাই তো ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলামের বই পুস্তক লেখাপড়া করবেন তাপসের পটবেন হাদিস পটবেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বাইকে দেখছি যে এই বয়সে এসেও ইসলাম সম্পর্কে এত সুন্দর লেখাপড়া করছেন দলিল আমি ওদিন দিতে আমাদের একজন বাইকে পেয়েছি ওনার দলিল প্রমাণ দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে এই বয়সে আলহামদুলিল্লাহ লেখাপড়া করে এত সুন্দরভাবে তিনি আয়াতগুলো মুখস্থ করছেন হাদিসগুলো মুখস্থ করছেন একেবারে পুঙ্খানুপুঙ্খ দলিল উনি জেরাইয়ের দলিল শুনালেন আমাকে ১০ বারোটা কোরআনে ক্যামেরা আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে নবিসাম যে জেরার উপরে হাত রাখতে বলছেন জেরা কোনটা জেরা কি কবজি পর্যন্ত না জেরাই পর্যন্ত এটা নিয়ে কোরআনার আয়াত এবং হাদিস দিয়ে এত সুন্দর সুন্দর দলিল আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম শিক্ষিত মানুষ আর্মিতে চাকরি করছেন আর্মি থেকে রিটায়ার হয়েছেন এত সুন্দর দলিল প্রমাণ শিখছেন তাই আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ এটা অসম্ভব কোন জিনিস না আরেকটা হলো ওই আমরা দেখা যায় যে নিজের দলের লোক ইংরেজি শিক্ষিত লোকে বয়ান করলেও কোনো অসুবিধা নেই দেখবেন যে মসজিদে দাঁড়ায় ইঞ্জিনিয়ার ডাক্তার তারপরে বিভিন্ন সাধারণ শিক্ষিত মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের বয়ান করে ঘন্টার পর ঘণ্টা কোনো অসুবিধা নেই নিজের দলের হলে কোনো অসুবিধা অনেক ফির সাহেব দেখবেন আমাদের দেশে ইংরেজি শিক্ষিত ফির সাহেব আছে আছে না অনেক ফির মাদ্রাসায় পড়ে না ইংরেজি শিক্ষিত কিন্তু বিরাট বিরাট ফির সাহেব তার তাদেরও কোনো অসুবিধা কিন্তু যখন আপনি তাদের দলের না হই অন্য দলের হইবেন বা তাদের দলের বাহিরের হইবেন তখন আর ইংরেজি শিক্ষিত লোক ইসলামের কথা বলা যাবে না কয় আপনি ডাক্তার ডাক্তার ইয়ে না করবেন আপনি কেন ইসলামের কথা বলতে আসছেন আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো ও যদি ইঞ্জিনিয়ার ইসলামের কথা বলতেই না পারে ডাক্তার না বলতে পারে তো মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে দাঁড়ায় কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কথা বলে ওগুলো আমরা বাধা দিতে পারি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার তোমরা ইসলামের কোনো কথা বলতে পারবে না ইসলামের কথা বলবে সাথে শুধু ওলা মাইকলাম আমরা দুই জায়গায় দুই রকম দেখি মানে আমাদের মধ্যে দলবাজি এমনভাবে ঢুকছে যে নিজের হলে সব জায়জ আর আরেকজনে করলে আমার মতের বাইরে যদি হয় তাহলে যায়জ তারপরে দেখেন ছবি তোলা বিডিও করা বড় বড় ওলামাইকরাম যতজন আছে সবার শত শত ভিডিও পাবেন। বর্তমানে লাইভ প্রোগ্রাম হয় ওনাদের সরাসরি আলোচনা করেন ওলা আমাদের পাইবেন তারপরে আমাদের যে তাবলিক জামাতের বিশ্ব হয় এখান থেকে লাইভ দেখানো হয় মোনাজাত ডায়রেক্ট দেখানো হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই ওখানে বসে বসে সরাসরি মোনাজাতে অংশগ্রহণ করেন তো এত শত শত ওখানে বিড়িও হচ্ছে সবাই করতেছে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যায় সরকার বাড়ির মজিদে করতে গেছেন হারাম হারাম হারাম এটা করা যাবে না এটা করা যাবে না তো এই হারাম অন্য অন্যদের ব্যাপারে এই হারাম নাই কেন মানে নিজের দলে করলে আর এটা হালাল আর যদি অন্য কেউ করতে যান হ্যাঁ এটা তখন হারাম হয়ে যায় মহতারাম আমি আপনাদের পড়াশোনা করলে এই যে হাদিসগুলো বলছি বোখারির এটার যদি বোখারি সরা পড়েন ফাটুল বাড়ি কারি ফয়জুল বাহারি বোখারির ব্যাখ্যাগুলো আছে আরো বিস্তারিত জানতে পারবেন এই ব্যাপারে আচ্ছা কিভাবে অহংকার মুক্ত হওয়া যায় অহংকার থেকে কি আমল করলে বাঁচা যায় অহংকার থেকে বাঁচার জন্য দুটা কাজ করতে হবে বাতারুল হক ওয়া অহংকার হইল যে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা আর হককে প্রত্যাখ্যান করা আপনি হক মেনে নিবেন কোরআনসুন না পাইলেই মেনে নিবেন অহংকার চলে যাবে আর অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করবেন না মুসাই আলাইসলাম আল্লাহনবী তাও ওনাকে বলছেন যে তোমার থেকে বড় জ্ঞানীও আছে একজনের কাছে পাঠা দিছিলেন না আল্লাফাকে সৌন্দর্য নিয়ে অহংকার করা যাবে না তারপরে আপনার টাকা পয়সা ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি নিয়ে মানে অহংকার করা যাবে না এইগুলো থেকে বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ আপনি অহংকার থেকে বাঁচতে পারবেন हमारश्न हलो हादीर अनुसरण करते कि एकाधिक मजहर अनुसरण कर ले असुविधा आई जमन जम्म सूत्रे हानाफी मजहबी क्योंकि चाह इम शाहफी मजहब नियमे राफल यदान करते खूब सुंदर प्रश्न ये विस्तारित आलोचना करानुल बैनल मजाहेब यटार नाम ही हलो तान बैनल मजाहेब आज चार मजहब मानबे चार मजहबर मध्य जे मजहब जे दलिल शक्तिशाली सेम करब অর্থাৎ সবসময় এক মাঝাবের আমল করতে হবে জরুরি বিষয় না আপনি একটা মাঝাবকে ফলো করবেন প্রথমে ফলো করার পরে ওই মাঝহের যে দলিলটা দুর্বল অন্য মাঝহবের দলিলটা শক্তিশালী আপনি সেই দলিল অনুসরণ করবেন রাবুল ইয়েদানের দলিল সাহাবি মাজাবেরটা আপনি শক্তিশালী পাইলে সেটাই অনুসরণ করবেন কোনো অসুবিধা নেই এটার নাম তানাকুল বাইনাল মাজাহ ফেখয়া এটাই ওলামাই মাদার মাঝাব কোরানে কনসুরায় যেন বর্ণিত আছে দুনিয়া সব জায়গা তোমাদের জন্য সাজদার জায়গা বলতে পারেন কি বললে খুব উপকার হইতো কারণ আমাকে একজন প্রশ্ন করেছে দ্বিতীয়তলা মসজিদে নামাজ পড়েননি আপনি পড়েন যে দলিল কি প্রথম কথা হলো দুনিয়া সব জায়গায় তোমাদের জন্য মসজিদ এটা হয় আল্লাহ আল্লাহ আমার মতের জন্য মসজিদ বানাই এটার অর্থ হইলো মানে যে কোনো পবিত্র জায়গায় আমি যদি জমিনে যেকোনো জায়গায় নামাজ পড়ি হবে তার অর্থ এই নয় যে জমিন যদি পুরোটাই মসজিদ হয় তো জমিনে টয়লেট বানাইবেন কোথায় তার আপনি টয়লেট করা যায় কারণ মসজিদে কি নবীর ছাড়া বাইরে নামাজ পড়তে পারতো না অন্য কোনো জায়গায় জমিন তাদের জন্য মসজিদ বানানো হয় নাই আর দ্বিতীয় তলা মসজিদে নামাজ পড়ার অর্থ হইলো দ্বিতীয় তলাটা আসলে দেখতে উপরে দেখতেছে আসলে এটা উপরে না এটা পিছনে মানে এটা হলো এটার পিছনে তারপরের পিছনে এখন দেখা গেছে এটার পিছনে লাগাইতে গেলে আরেকজনের বাড়িতে পড়ে যায় তো এই জন্য ওই বাড়িতে না নিয়ে আমরা এটার উপরে তুলে দিচ্ছি জিনিসটা কিন্তু উপরে না এই জন্য এটাতে কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস ওই যে বেদাতের ওই দলিল মনে রাখবেন যেটা আমরা এর আগে বলছি যে বেদাত বেদাতের তো কোনো দলিল নেই। আপনি দলিল দেখাইবেন কোথা থেকে যদি কেউ বলে যে এটা যে বেদাত দলিল দেখাও যে বাড়ি আমার আমি ইমাম সাহেব বলতেছে যে বাড়ি এটা আমার না এখন আপনারা সবাই বললেন যে হুজুর আপনার যে না এটা দলিল দেখায় যান বাড়ি এটা যে আপনার না কই ফেছেন তা আমি দলিল কোথা থেকে দেখাবো দলিল নাই বলে বাড়ি এটা আমার না দলিল কোথা থেকে দেখাব। বেদাত যেটা এটা কোনো দলিল নাই এটার কোনো দলিল দেখাতে চাইলে যে দেখাতে চাইবে তাকে বলবেন যে এটা দলিল নাই জন্য বেদাত এটা দলিল থাকলে তো এটা আর বেদাত হইত না এটা সুন্নত হয়ে যেত আর দলিল সুন্নত মানে এটা বৈধ অধিকার আর বেদাত মানে এটা অবৈধ আসি দখল করছে এটা অবৈধ দখলদার এটা দলিল প্রমাণ নাই এটা অবৈধ আসি এখানে দখল করে বসছে আচ্ছা এক আরেকজন ভাই বলছেন যে বাই একটা কোশ্চেন ছিল যদি আনসার পাইতাম হেফি হইতাম মানুষ অসুস্থতার কারণে নামাজ না ফড়ে মারা গেলে ওই নামাজের কি কাপ দিতে হয় আর যদি দিতে হয় কাকে দিতে হবে প্রথম কথা হলো যে বাইদের প্রতি আমভাবে সবার প্রতি অনুরোধ যে আপনারা আমাদের তাপসির কোরআনের তাপসিরগুলো আলোচনাগুলো শুনলে এখানে যত প্রশ্ন আছে এগুলো কিন্তু অসংখ্যবার আমরা উত্তর দিয়েছি সব পেয়ে যাবেন কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে মারা গেলে এটার সুনির্দিষ্ট কোনো কাপ্পারা নাই কেউ আদায় করে দিবে না এবং এটার জন্য কোনো নির্ধারিত সদাকা এটা সেটা কিছু দেওয়া লাগবে না এটা আমার আচ্ছা এরপরে ভাই জানতে চাইছেন জিলহ মাসে আমাদের ব্যক্তিগতভাবে ভাবে করণীয় কি আচ্ছা আবার একজন ইমাম সাহেব এবং করলে আসতে নিষেধ করে এমত অবস্থা কি এগুলো না করে মসজিদের সালাত যেটা বলছেন জিলোজ মাসের করণীয় কি এটাও আমাদের আলোচনা আছে জিলজ মাসের করণীয় বিষয়গুলো সেখানে শুনে নিবেন আর যেই ম্যাম সাহেব নিষেধ করেন উনি অবশ্যই গুনাহের কাজ করেন উনি নিজের অজ্ঞাতসারে জিকির মানে সলাত সলা এগুলার ক্ষেত্রে যে বাধা দেয় তার থেকে বড় জাহালেম আর কে হইতে পারে এটা বাধা দেওয়ার কথা অমুসলিমেরা আর আমরা ইমাম সাহেব বাধা দিচ্ছি আমি বাধা দেওয়ার কে আমার চাকরি তো আসরে আছে মাগরিবে নাই মাগরিবে আছে আশায় নাই আমি তো মসজিদের কিছুই না মূল মালিক তো মসজিদের আল্লাহ সুবান সেই আল্লাহ সুবানে আমি নিষেধ করার কে আমাকে এই দায়িত্ব আল্লাপাক দেন নাই আমার মতের সাথে নাও মিলতে পারে এখন তো নবী নাই সাহাবিরা নাই যদি তাদের সাথে সরাসরি না মিলতো সেটা ভিন্ন বিষয় কিন্তু এখন আমরা আছি চোদ্দশো বছর পরে এক একতলাপুর যুগে তো এখন না মিলতে পারে কিন্তু না মিললে যে আরেকজনকে আমি মসজিদ থেকে বের করে দিব এই অধিকার নাই এই জন্য যিনি করতেছেন ইনি অনেক গুনাহের কাজ করতেছেন আমরা দোয়া করি আল্লাহাক ওই ম্যাম সাহেবদেরকে বোঝার তফিক দান করুন আর আপনিও আপনার প্রতি অনুরোধ হল মসজিদে গিয়ে এইসব বিষয় নিয়ে ঝগড়া করবেন না এসব বিষয় থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় অনেক আছে আপনি সিরকের বিরুদ্ধে কাজ করেন বেদাহাতের বিরুদ্ধে কাজ করেন এগুলো হলো আর একটু পরে প্রথমেই যাই আপনি রাবলিয়া দাদান ধাক্কা ধাক্কা শুরু করছেন রাবলিয়া দাদান এসে আরো গুরুত্বপূর্ণ বিষয় মসজিদে রয়ে গেছে যেগুলো নিয়ে আপনার এখনো খবর নাই মনে করতেছেন এটাই মনে এক নম্বর বিষয় এক নম্বর বিষয়ের আগে আমলের আগে ইমান দরকার ইমান সহি সহিদার কাজ করতে হবে আকিদা সহি তারপরে আমল সহি হয়েছে না পরে আকিদাই সহি নাই অনেক বাইয়ের দেখা গেছে দাঁড়িয়ে নাই এমনি রাফলিয়া দানলে মারামারি তাইলে দাড়ি দাঁড়িয়ে জরুরি বেশি না রাফলিয়া দান জরুরি বেশি দাঁড়িয়ে জরুরি বেশি তারপরে আরো অনেক আমল আমাদের গাতি আছে সেগুলো আগে পূরণ করি তারপরে যাই এগুলো নিয়ে যেখানে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ পাবো সেখানে অসুবিধা নেই আমি আর সমাজে যদি দাওয়াত কেমনে আপনাকে যদি এই গ্রামের এই এলাকার সবাই যদি মনে করে যে তা আপনার কথাই তো কেউ শুনবে না তা আপনার কথাই না শোনা বন্ধ হয়ে গেলে দাওয়াত দিবেন কিভাবে এজন্য সমাজের সাথেও তো আপনার সম্পৃক্ততা যদি নিয়ে বড় বড় বিষয় নিয়ে এইসব বিষয় নিয়ে তবে ইসলামী পদ্ধতিতে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে চাকরির চেষ্টা করব আমি যেন বর্তমান কাজের অভিজ্ঞতা বাড়িয়ে লিখি তাকে বলছে যে অভিজ্ঞতা বাড়াই লেখার জন্য তাহলে তার চাকরি হবে না যেগুলো এ ধরনের বোতল খালি অবস্থায় কিনে ভালো করে ধুয়ে পানি পানের জন্য ব্যবহার করা যাবে কি এগুলো পানি পানের জন্য ব্যবহার করা যাবে না কারণ অনেক হাতিছেন অফিসার নিষেধ করছেন জাহিযুগের যে মদের পাত্রগুলো ছিল এগুলার অনেকগুলো নাম আছে হাদিসের মধ্যে এই নামের বোতলগুলা পানপাত্রগুলোকে নবিস ব্যবহার করতে নিষেধ করেছে আচ্ছা বিয়ের সময় যে দেনমোহর করা হয়েছিল সেটা তো দিতে পারেনি এখন দিনের দিকে এসে দেওয়া জরুরি মনে করে শ্বশুরদের সবাইকে বলে সেটা কমিয়ে শোধ করতে চাচ্ছে এই কমানোটা যায় যাবে কি মানে আগে মোহর বেশি দূর সে দিতে পারতেছে না এখন এটা কমাইতে চাচ্ছে না এটা কমাই দেওয়া যাবে কি না। যেটা আর কমানো যাবে না সেটা যেটা পাঁচ বছর দশ বছর পাঁচ বছর দশ বছরে আদায় করে দিবেন আচ্ছা মায়ের সম্পদ কে কে বাক পাবে মা যদি ইচ্ছা করে তার দুই মেয়েকে সম্পদ দিয়ে দিতে এটা কি করা যাবে তার শুধু দুইটা মেয়ে আছে আর কোনো ছেলে মেয়ে নাই মা ইচ্ছা করলে তাদেরকে দিতে পারবে দিয়ে জাহার নামে যাইতে হবে মা করলে সব সম্পদ মেয়েদেরকে দিয়ে দিতে পারে দিতে তো বাধা কিন্তু দিলে মা স্থায়ীভাবে জাহার নামে যাবেন আর যদি না দিয়ে যান মেয়েদেরকে এমনি হাদিয়া হিসাবে হেবা হিসাবে অল্প দিয়ে যাবেন আর বাকি যেটা থাকবে এটা মা মারা যাওয়ার পরে সরিয়া মেয়েকে দিয়ে যাবে ভাবে জাহান্নার চোদ্দ নম্বর আয়াত আচ্ছা একজন ভাই জানতে চেয়েছে যে ইন্টারন্যাশনালি কোন বোখারি মুসলিম কুতুবেচিতা ইউজ করা হয় নাম্বারিং নিয়ে সমস্যা হয় মানে কোন জায়গায় দেখা যায় এত নম্বর দিছে যে মিলে না যে বোখারির একটা নম্বর দিচ্ছেন ইসলামী ফাউন্ডেশন একটা একরকম তাওহিদ পাবলিকেশানস একরকম আর এক জায়গায় একরকম মাকতাবায় শাহ মেলা একরকম তো ইন্টারন্যাশনালি কোনটা এটা জানতে চাইছেন ইন্টারন্যাশনালি হল মাকতাবায় শাহ যে নাম্বারটা ওইটা হলো ইন্টারন্যাশনালি নাম্বার মানে যে সফটওয়্যারে যেই সিডিতে আপনার দশ হাজার কিতাব আছে সবগুলা দিয়ে দেন যেগুলা এগুলা যেটা বলতেছিলাম যে মাক্তাবায় শাহ এখানে যে নাম্বারিংটা টা আছে এটাই হলো ইন্টারন্যাশনাল এই নাম্বার দিলে এইসব নাম্বার থেকে কিছু আগে পরে হইতে পারে কিন্তু ওইটা হলো ইন্টারন্যাশনাল আচ্ছা তালাবাদের পশ্চিম দিকে অন্য করা যাবে কি না উত্তম হলো পশ্চিম দিকে করতে হবে। তবে আমি যদি গাড়িতে থাকি অন্য কোন জায়গায় থাকি অন্য কোন অবস্থায় থাকি তাহলে যেদিকে বসা আছি ওই দিকে করা যাবে অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে বায়ু বের হয় এক্ষেত্রে ওঝুবঙ্গের শর্ত কি ওজুবঙ্গের শর্ত তো এটাই ছ মাজাব কে গরুর চায় ওলানের সাথে তুলনা দিচ্ছেন আচ্ছা এটা বলা হয়েছে জি ওখানে আছে আচ্ছা এগুলো থাকুক আমরা আরেকদিন চেষ্টা জমি বন্ধকের স্বাভাবিক আমাদের দেশে যে পদ্ধতিতে হয় এটাও অবশ্য সুদের পদ্ধতি হবে এটা রেবা হবে কিন্তু যদি ইসলামী পদ্ধতিতে হয় তাহলে তো আর রেবা হবে না মানে ইসলামী পদ্ধতি বলতে বন্ধকৃত সম্পত্তিটা জমিটা দুইজনে মিলে বক করবে মালিক এবং তার কাছে বন্ধক রাখা হয়েছে না আর যদি জি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর আমরা সুরাল আজাবের তা সের সময় আমরা আলোচনা করছি অনেকবার আলোচনা করেছি সেটা হলো নবীর স্ত্রীরা মা এটা হলো সম্মান দেওয়া হয়েছে নবীর স্ত্রীদেরকে সম্মান সূচক মা আর মার স্বামী বাবা নন এখানে মানে এটা হলো সম্মানের দিক থেকে মা যেমন ইব্রাহিম আলাহ ইসলামকে বাবা বলা হয়েছে কিন্তু ইব্রাহিমের স্ত্রীদেরকে মা বলা হয়নি তো এই হিসাবে নবী স্ত্রীরা আমাদের মা কিন্তু নবীলামকে বাবা বলা হয়নি আর নবীলাম স্ত্রীদেরকে মা বলা হয়েছে গাঢ় মাছে করার ব্যাপারে সহি কোনো আদিস আসে নাই তো যেটা সহি কোনো আদিশ আসে নাই সেটার উপরে আমল করা যাবে না তবে এটাকে সরাসরি আমরা বেদাত বলবো না এটা খেলাফে সুন্নত সুন্নতের বাংলায় কোরআন একাডেমির অনুবাদ তো অনেকগুলোই আছে তবে আমাদের ডক্টর জাকারিয়া ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজ উল্লাহ যে অনুবাদটা করেছেন এটা আমার মতে সবচেয়ে উত্তম অনুবাদ এবং হেরা পাহাড়ের উপরে জাবাল নূরে দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করেছি যে এখানে ধ্যান করেছেন কিনা নবিসাম ওখানে ধ্যান করেন নাই নবিসামের ব্যাপারে বখারির সহিহান না সুফি হে ন বিশেষ নাম ওখানে রিসার্চ করতে গেছেন গবেষণা করতে গেছেন যে এই জাতিকে এই অম্মাকে কীভাবে তিনি এই ধ্বংসের হাত থেকে জাহান নামের কিনারা থেকে টেনে আনবেন এই বিষয় গবেষণা করতে গেছেন ওখানে ধ্যান করতে জান নাই আর যদি ধ্যান করতে জানো তো সেটা নবুয়তার আগে নবুগতের পরে যখন আসা শুরু হয়েছে এরপর থেকে আর কখনো কোনো পাহাড়ে পর্বতে কোথাও এরকম ধ্যান করার জন্য যান নাই তো নবুগতের আগের কোনো বিষয় আমাদের জন্য জন্য দলিল না দলিল হইলে নবুগতের পর থেকে যেটা ওহির আলোকে নবীরা সালাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই জন্য এটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করা যাবে না এটা অমুসলিমদের কাজ এটা ইসলামের কোনো কাজ না দোয়ায় কুনুদ বলে গেলে কোনো অসুবিধা নেই দোয়ায় কোনুত পড়া সুন্নত তো নামাজের সন্ন্যত যদি বলে যায় ভুলক্রমে বাদ পড়ে তাহলে চলাতার কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ এটার উপরে আমরা সব সবসময় আলোচনা করে যাচ্ছি কারণ নতুনভাবে একজন ভাই যখন সেরেক বেদার থেকে মুক্ত হয়ে কোরআন স্নার দিকে আসে তখন তার মধ্যে একটা আবেগ কাজ করে এই আবেগে পড়ে অনেকে একটু উগ্র হয়ে যায় অনেকে সব সহি করতে গিয়ে আর অসহি কোনো কিছু দেখলে গায়ে আগুন জ্বলি উঠে এই জন্য অনেকেই দেখা যায় যে সামান্য কিছুতে খেপে যায় সামান্য কিছুতে একবারের রাগান্বিত হয়ে যায় এই সব বিষয়ে আমাদেরকে পরিহার করতে হবে প্রথম হলে আমাদেরকে সহনশীল হতে হবে যে এই জাহেলিয়াতের মধ্যে তো আমিও ছিলাম মানে আগে নিজেকে বুঝতে হবে যে এই জাহেলিয়াতের মধ্যে তো কিছুদিন আগে আমিও ছিলাম আল্লাপাক হয়তো আমাকে কবুল করছেন থেকে জাহেলিয়াত থেকে কোরআনার দিকে নিয়ে আসছেন তো সুতরাং আমার যে সকল বাহিরা এখনো জাহেলিয়াতের মধ্যে আছেন তাদেরকে কিভাবে কোন কৌশলে কোন হ্যাকমার মাধ্যমে কোন দাওয়াতের মাধ্যমে আমি নিয়ে আসা যায় এবং আস্তে আস্তে আস্তে আস্তে তাদেরকে কিভাবে আনা যায় এই লক্ষ্যে কাজ করতে হবে বেশি উগ্রপন্থায় বেশি আবেগী এরকম হয়ে দাওয়াতের কাজ করা যাবে না আর নিজেকে সব সময় ছোট মনে করতে হবে মানে আমাদের আমরা কি করি আমাদের বাড়িদেরকে বোনদেরকে আমরা বলি যে আপনারা তাপসির পড়েন হাদিস পড়েন পড়াশোনা করেন তো পড়াশোনা করতে যায় কয়েকদিন পরে ওনারা আবার অনেক কেউ মনে করি বসে যে অনেক কিছু জেনে ফেলছেন এবার দেখা যায় উল্টা শায়েকদের বুল ধরা শুরু করে শাখদের সমালোচনা করা শুরু করে এইটাও আরেক ভয়ঙ্কর দিক খারাপ দিক শাহেকদের সাথে আলে মোলামাকে সম্মান করা আলেম মোলামার সাথে আদব রক্ষা করা এটাও আপনার সহি আকিদারের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের অনেক ভাই সহি আকিদা কিছু শিখছেন এটা আদব কায়দা শিখেন নাই এজন্য সহি আকিদার সাথে আদব কায়দাও খুব জরুরি এরপরে একজন আরেকজনের প্রতি সম্মানপোধ একজন আরেকজনের প্রতি মহব্বত একজন আরেকজনের প্রতি সম্পর্ক খোঁজখবর রাখা वाला बाड़ार जो सम्पर्क एगोलो सम्पर्क के, के एक सजाग होते जो फजर समय उठेंद पढ़ार दरकार नहीं बीत जो फजर समय पढ़ें फजर वक्त हो गए पढ़ा जा পজরের ওয়াক্তে যখন হয়ে যাবে পজর পড়তে হবে পজর শেষ করে সূর্য উদয় হইলে তারপরে বিতির পড়তে হবে কিন্তু সেই ক্ষেত্রে বীতিরটা ওই বেজোর হবে না তখন জোড় হয়ে যাবে মানে যিনি প্রতিদিন রাত্রে এক রাকাত পড়েন উনি দুই রাকাত পড়বেন যিনি তিন রেখাত পড়েন উনি চার রেখাত পড়বেন ওই সূর্য উঠার পরে জি বলেন হ্যাঁ এই সম্পর্কে আমি আমরা শুনি কিন্তু আসলে এটার পুরোপুরি সত্যতা সম্পর্কে নিশ্চিত মানে বিশ্বাসযোগ্য কোন দলিল মানে আমি যতটুকু পেয়েছি ওইটার মধ্যে বিশ্বাসযোগ্য দলিল পাইনি আপনি কাজা আর আদা কিছু বলা লাগবে না আপনার আমার কাজ হলো যখন ঘুম থেকে উঠছি ওঠার সাথে পরে ফেলব নিয়ম যে মুখে করা লাগবে না তো আপনি অন্তরে নামাজ পড়তেছেন ফজর এটা কাজা হিসাবে কবুল করবে না আদা হিসাবে কবল করবে এটা আল্লাহ সহার ব্যাপার আর আদা আর কাজার মধ্যে কোন পার্থক্য নেই দুইটা তো এক জিনিসে তাহলে কাউকে দিয়ে দেওয়া যাবে না ছেলেকে মেয়ে কেও দেওয়া যাবে না উনারা যতদিন জীবিত থাকবেন খাবেন ভালো চিকিৎসা করবেন খরচ করবেন আল্লাহ রাস্তায় বেশি বেশি করে ওয়াকফ করবেন আল্লাহর দিনের জন্য এরপরে যে অংশটুকু থাকবে সেটা তারা সরিয়ে অনুযায়ী ছেলে মেরা বাক করে নিবে যে অবস্থায় মানুষ মারা যাবে মানে যে বয়সী যে সময় মারা যাবে ঠিক ওই বয়সী ওই অবস্থায় উঠবে তবে ওই শরীরে কোনো কাপড় সাপট থাকবে না কিছু থাকবে না হফা থান ওরা থান খালি পায়ে কেমন আর বয়সটা যে বয়সে যেরকম উঠবে আর এটা পরিবর্তন হবে জাননাতে জান্না যাওয়ার পরে তখন সবাই যুবক হয়ে যাবে সবাই সুন্দর হয়ে যাবে সবার শরীর চেহারা সব ভিন্ন রকম হয়ে যাবে কিন্তু এর পর্যন্ত ওই থেকে যেভাবে মারা গেছে এরকমই থাকবে তার জন্য মোটামুটি সলহিনদের পোশাকের মতই পোশাক হইতে হবে মানে যেই পোশাক সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য মানে মানুষ যে পোশাকটাকে সম্মানের চোখে দেখেন যদিও সেই পোশাক হয়তো সুন্নত না বা সেই পোশাক বাধ্যতামূলক না কিন্তু এমন কিছু পোশাক আছে সমাজে মানুষের কাছে এগুলো সলহীনদের পোশাক হিসাবে পরিচিত যেমন এই ধরুন পাঞ্জাবি জুব্বা পায়জামা টুপি এগুলো যদিও একেবারে জরুরি কোনো বিষয় না এগুলো না হলেও চলাতে কোনো সমস্যা নেই পৃথিবীর অনেক দেশে শার্ট প্যান্ট পরে টাই লাগাই কোট পরে বড় বড় খতিবেরা বিশাল বিশাল মসজিদে খোঁজবা দেন তাদের মুসল্লিরাও ওই তাদের মুসল্লিরা বুঝে দেয় এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুসল্লি মনে করে যে ইমাম সাহেব মানি খতিব সাহেব মানি ওনার মাথা টুপি থাকতে হবে ওনার পাঞ্জাবি থাকতে হবে পায়জামা থাকতে হবে এটা আমাদের এই দেশের এই উপমহাদেশের মানসিক মুসল্লেদের দৃষ্টিভঙ্গি সুতরাং মুসল্লেদের দৃষ্টিভঙ্গির বাহিরে গেলে যাওয়াটা ঠিক না এটাই হলো বিসাহানে কাউমেহি আল্লাব স্বপ্নবিকে তার কামের লেসানে পাঠাতেন তা আমার কাউম যেই যেই পোশাককে দেখলে আমার কথা শুনবে আমার কথার প্রতি আগ্রহী হবে দেখা গেছে একই ব্যক্তি এক মসজিদে খুতপা শুনছেন ওই খতিব সাহেবের দাঁড়িয়ে ছোট এজন্য তিনি যত গুরুত্বপূর্ণ কথা বলছেন উনি এটা গ্রহণ করেনি আবার এখানে আসছেন দেখছেন যে ওনা দাড়ি লম্বা ঠিক আছে এই জন্য যিনি দায়ী হবেন ক্ষতি হবেন তাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমার এই জাতি আমার যাদের কাছে আমি দাওয়াত দিব তারা কোন পোশাক কোন লেবাসকে তারা পছন্দ করে জি না এটা ইসলামের কোনো পদ্ধতি না এটা অমুসলিমদের পদ্ধতি এটা মুসলিমদের জন্য জায়জ নেই জি জি বলেন কথাটা বুঝি নেই জি বুঝতে পারছি জি জি বুঝি নাই দ্বিতীয় জি সালাম আল্লাহিস এই বিষয়ের জবাব আমরা দিয়েছি আমরা ওই দিন মৌল আমাদের বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ের উপরে তারপর গত তাফসিরে আমাদের এখানে এই প্রশ্নের জবাব দিয়েছি আমাদের এই ভুল বুঝাবুঝির কারণ হলো আমাদের কোন কোনো বা মনে করে কি যে নদ্যা সরকার বাড়ির জামে মসজিদ এটা সোহা কের মসজিদ এই ধারণা নিয়ে আসে আমাদের বা দূর দূরান্ত থেকে মনে করে যে নদা সরকার বাড়ি জামে মসজিদ এটা মনে ঢাকা শহরের একটা সহিখিদের প্রাণ কেন্দ্র সহিদার লীলাভূমি সহিয়াখিদার কেন্দ্রে আসতেছেন এই মনভাব নিয়ে অনেক বুকে আসা ভরসা নিয়ে আসে এখানে আসি দেখে কি কিরে এখানে দেখি বেদাত আছে তো সহিদার মসজিদে আবার বেদাত এই বাইরে যদি আগে ওই দারণাটা পরিষ্কার থাকত এটা কোন মসজিদ তাহলে কিন্তু এই প্রশ্নটা চাকতো না এটা হলো একশো পার্সেন্ট বেদাতি মসজিদ এটা কোনো নাই বলি মসজিদ নাই বলি নাই এখানে অসংখ্য বেদাত থেকে আমরা আস্তে আস্তে আস্তে আস্তে বেদাত দূর করার দাওয়াতে কাজ চালাইতেছি তো তো এখানে বেদাত থাকবেই যদি বেদাত একদিনে ঢুকে না ইসলামের মধ্যে একদিনে বেদাত দূর হবে না বেদার ঢুকতে যেমন শত বছর সময় লাগছে বেদা দূর হইতেও শত বছর সময় লাগবে এই আমরা ওই দুই চার দিন হুলস্থুল কাজ কারবার করি পরে নিজেরাই বের হয়ে যায় আর দাওয়াত নেই কিছু নেই এই কাজ আমরা করি না আমরা আস্তে আস্তে আস্তে আস্তে ইউজা কীহীন মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন করার চেষ্টা করি আমরা এই মসজিদে বারো বছর ধরে দাওয়াতে কাজ করে তা আমরা মোনাজাত বন্ধ করতে পারিনি কিন্তু এখন আমরা মোনাজাত না করলেও আমাদের একজন মুসল্লি কোনো কথা বলে না চুপচাপ সব উঠে যায় কিন্তু এক সময় এই মসজিদে ছিল যে এক ওাক্ত যদি মুনাজাতে বেশ কম হইতো তো এই মসজিদ থেকে সাথে সাথে অপমান হয়ে বের হয়ে যাওয়া লাগতো কিন্তু সেই পরিবেশ থেকে এই পরিবেশে আসছে কিভাবে এত সহজে আসছে এই বারো বছর দাওয়াতে কাজের ফসল এটা আমরা আমাদের অন্যান্য অন্য সাইখেরা আলহামদুলিল্লাহ যারা বিভিন্ন জায়গায় খোদবা দেন তারা সহ মসজিদে খোদবাদ দেন। তাদেরকে একদিন আনি আমাদের এইসব মসজিদে খোদবা দিয়ে তাহলে বুঝবেন যে যে বেদাত কাকে বলে কত প্রকার কি আর দাওয়াত কাকে বলে সহিয়াতে কি ভালো করে বুঝে দিবে যে তারপরে আমরা উত্তর এগারো নম্বর সেক্টর মসজিদে খোদবাদি ওইটাও সহিয়া খিদার মসজিদ না আমরা এইসব মসজিদে খুঁজবার মাধ্যমে আপনি যারা সহি চেষ্টা করবেন তা আপনি যাদেরকে শহীদ দিকে আইনবেন। আপনি প্রথমে যাই যদি সব তুলে দিলেন প্রথম একটা নতুন মসজিদে গেলে একটা হানাফি মসজিদে যখন যাইবেন তখন দেখবেন মুসল্লিরে হা করে তাকায় থাকে আপনার হাতটা কোথায় বানিতেছেন আমাদের এক আলেমকে দিয়ে গেছে যে উনি নামাজটা পড়াইলে আমি চিন্তা করছি যে ওখানে আরেকজন খতিব নিবে তাহলে উনি যদি তিন চার জুমা নামাজটা পড়ায় তাহলে পরে আসলে আলহামদুলিল্লাহ উনিও ঢুকে যেতে পারবেন কারণ ওনার আলোচনা ভালো সব ভালো কথাবার্তা ভালো নামাজ পড়াইছে যে কয় ইহুজুর তো আলে হাদিসুর মসজিদে নামাজ পড়ানো যাবে না এই মসজিদে একদিনে শেষ উনি যদি হাতটা একটু নিচে বানতো তাহলে আরো দুই এক জুমা পড়াইতে পারতো আরো দুই জুমা দাওয়াত দিতে পারতেন এইটা আমাদের অনেক ভাইয়ের সমস্যা আছে আরেকটা হলো বেদাত বুঝার সমস্যা ওই নিজে নিজে বুঝে তো বেশি পন্ডিত হয়ে যায় এই যে একটু আগে যেটা বলছি যে কুল্লো বেদা তিন দলায়ালা কুলল দলায় ফিনার এইটা এমন দলিল দেওয়া শুরু করে এবার সামান্য একটু দেখলে ভেদায়াতের কেন্দ্রস্থল হইলো ব্রেইনে চিন্তা চেতনায় ভিতরে বেদাত বাইরে না একই জিনিস দুইজনে করতেছে একজনের আরেকজনের বেদাত হবে না কারণ তার চিন্তা এটা ভিন্ন রকম আছে দুইজনের দুই রকম হয়েছে এই জন্য মানে বেদাত শুনলেই যে দলালা শুনলেই যে ফিন্নার সবার জাহান নামে পাঠায় দিবেন বিষয়টা এরকম না আমাদের এই মসজিদে খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহম্লা বলে গেছিলেন যে যে সকল ওলা মাইকার আমাদেরকে আপনারা বেদাতি বেদাহাতি বলতেছেন এদের এরা হইলো সাগর এক একটা আর সাগরের মধ্যে যদি ময়লা কিছু পড়েও ওই সাগরের কিছু হয় না আর কুয়া যারা ছোট্ট যারা এদের এক পাশে দিয়ে একটু পড়লে পুরাটা নাফাক হয়ে যায় তো বলছেন যে আপনারা এত বড় বড় ব্যক্তি যাদের ইসলামের বিশাল অবদান তাদের দুই একটা বেদাত দেখছেন এটা দেখছেন দেখি একবার আপনি বেদাতি এদের সাগরের গোমরাগরের কিছুই না কিন্তু আপনার আমার যারা আমরা ছোট্ট তাদের জন্য এগুলো অনেক বড় ব্যাপার এই জন্য বেদাত টা ভালো করে বুঝতে হবে আরেকটা হলো একই বিষয়ে যদি সহিয়া কেদার পাঁচজন আলমের মধ্যে একতলাপ থাকে ওইটারে আপনি দলাল কল্ল বেদাতে উত্তরবঙ্গে বলে এসে আপনারা যাই দেখে আসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নবাবগঞ্জ উপজেলা আমি নিজে দেখে এসছি তারা সহিয়াদার মসজিদ গুলোতে মোনাজাত হচ্ছে সব মসজিদে বরং এক মসজিদে মোনাজাত করে দেখি তাদেরকে ইহুদিদ্দাল খ্রিস্টান মুনাফেক সব বানাই দিছে তারা মোনাজাত করে না কেন তাহলে এবং তারা ওখানে সাধারণ মানুষ এটাকে আপনার আপনারাই এটা সুনত বানাইছে এবং অনেক বড় বড় শাইক আছে আমি এখন নাম বললাম না তারা ওখানে গিয়ে উনাদেরকে বলে এসছে যে মোনাজাত করা সুনত এটা বেদাৎ হবে না তাদের দলিল তাদের সব আমাকে দিছেন তারপরে শাহেখ আবদুল্লাহ কা এত সহজ না যে সবাই জাহার নামে পাঠায় দিবেন এই জন্য ভেদাত মানে আমার আপনার দৃষ্টিতে হয়তো ওইটা ভেদাত আরেকজনের দৃষ্টিতে ভেদাত নাও হতে পারে এই জন্য এই হাদিস সব জায়গায় করা আর ভাই দ্বিতীয়টা কি বলছিলেন সোলামান আয়াত জিনদের মধ্য থেকে একটা ভূত ইফরিত কোরআনার বাসা ইফরিত মানে শক্তিশালী এক জিন ওই জিনে নিয়ে আসছে এটা মানুষ আনা নেই এটা কোরআনে কারে মেয়ে আছে জাকার দেওয়ার জন্য তো মূল সত্তই হলো যে সেই যে উপার্জন করে সেই উপার্জন দিয়ে তার পরিবারের মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলবে কথা হলো সে পরিবার কষ্ট করে কিন্তু কোনো ঋণ না থাকে যদি তিন লক্ষ টাকা তার নিজের মালিকানায় হয় তাহলে তার উপরে জাকাতরস হবে হ্যাঁ নিবে উনার উপরে জাকাত ফরস পরিবেশ আলতে কষ্ট হইলে উনার তিন লক্ষ টাকা দি উনি কি করে এটাতে কিছু ইনকাম হয় না তো ইনকাম তো খরচ হয় কিন্তু যে তিন লাখ আছে প্রয়োজনে তিন লাখ থেকে উনি জাকাত দিতে থাকবে দিতে দিতে যদি কমে যায় বা একবারে নিচে চলে আসে তখন জাকাত দিতে পারবে না পণ্য যে অবস্থায় থাকুক কিন্তু উনার এখানে মূলধন তিন লাখ টাকা আর জাকাত মানে উনি যখন জাকাতের হিসাবটা করবে তখন ওনার এখানে নগদ মিলে কাপড়ে মিলে সব মিলে কত টাকা আছে যেটা <laughs> জাগাত রহমতুলি দেখছেন এটা কোরআন স্নার দৃষ্টিতে সঠিক নয় কারণ মোরাকাবা প্রথম কথা হলো মোরাকাবা ইতো ইসলামে নাই মানে যে মোরাকাবার কথা বলছেন ওই মোরাকাবা মোরাকাবা ইসলামে আছে বলতে তো তো তো ইসলামে নাই তো সে ধ্যান করে সে আবার মানে ইসলামী জিনিস জানে কিভাবে আর এমন হইতে পারে যে হয়তো মরাকাবা করছেন কোনো দুষ্ট জিন বা শয়তান কিছু বলে দিতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা মানে আপনার একজন এরকম কোন বিষয়ানের মাধ্যমে ওয়াজিবের শূন্যতম অনেক পার্থক্য আছে ওয়াজিবটা হইলো পরজের সমতুল্য কিন্তু এটা পরজ করতে পারতেছে না কোরআন কোন আয়াত নাই আয়াত না থাকার কারণে এটাকে পরজ বলতে পারতেছে না কিন্তু হাদিসের ক্ষেত্রে এত অগ্রাধিকার দেওয়া হয়েছে যে এটা সেটাকে ওয়াজিব বলা হয় আসন্নতমাতো এটা সাধারণ বিষয় এটা হাদিস দ্বারা সাব্যস্ত এত বেশি গুরুত্ব আসে নাই ফরজের মতো এই জন্য ওয়াজিব তরক হইলে আপনার কাজ আদায় করতে হয় কিন্তু সুন্নত মক্কাদা তরক হইলে কাজে আদায় করতে হয় না তারপরে আপনার হজের ক্ষেত্রে সাজদায় সহ দেওয়া লাগে না এগুলো হলো ওয়াজিব আর সুন্নতমহাদার পার্থক্য আমরা রাত অনেক হয়ে গেছে তো শেষ করে দেব জিহিম বলেন জি এটা আমরা এর আগেও আলোচনা করেছি এটা কোন অবস্থায় জায়জ নাই এটা অমুসলিমদের দুর্গা পূজা কালী পূজা বা যেটাই হোক সেই উপলক্ষে যদি কোন বাজার বসে মেলা বসে সেখানে আপনি হালাল জিনিসের ব্যবসা করলেও সেটা জায়জ নাই কারণ হলো আপনি তখন ওই বিষয়টাকে সমর্থন করতেছেন ওইটা ওইটা তারা তাদের ধর্ম পালন করুক তারা তাদের মেলা করুক এটা তাদের অধিকার আছে এটার নিরাপত্তা দেওয়া হবে স্বাধীনভাবে করা হবে কিন্তু আমি মুসলিম সেখানে গিয়ে কেনা বেসা করা কিছু ব্যবসা করা এগুলো মুসলিমের জন্য দায় নেই জি ভাই হ্যাঁ হাদিসটা বুঝি নাই ভালো করে আরেকটু বললে ভালো এরকম কোন হাদিস আমার জানা নেই তবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা ওই ব্যাপারে ততক্ষণ বিদ্রোহ করা যাবে না আমাদের দেশে যে সরকার আছেন ওনারা সলাৎ কায়েমের ব্যাপারে কাউকে বাধা দিচ্ছেন না ওনারা সলাৎ কায়েমের জন্য পরিপূর্ণরূপে মসজিদ উন্মুক্ত আছে আজান হচ্ছে সলাৎ হচ্ছে তাহলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এটা হলো কথা। আর আপনি যে হাদিসটা এটা একটু কষ্ট করে আসবেন তাহলে আমি দেখার চেষ্টা করব কিন্তু এরকম কোনো হাদিস আমার জানা নেই যে সরকার সরকার যে ঘোষণা দিলে না দিলে তোমরা সরকারের কথা শুনবা না এটা বলছে ওই হাদিসটা একটু নিয়ে আসবেন কষ্ট করে এখানে করাটাও ঠিক না করাটাও ঠিক কে ইচ্ছা করলে করতেও পারেন কেউ ইচ্ছা করলে নাও করতে পারেন জি আমরা শেষ করে দিই আজকে অনেক রাত হয়ে গেছে সারা সম্পর্ক অন ইসলামিক কার্যক্রম যেখানে হয় সেখানে যাওয়াই যাবে না